<تصفيق> السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونسن عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات فأعمالنا من يعده الله فلا مضل له ومن يضلل فلا هادية له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبد الله ورسوله الذي بلغ رساله وأدهى لأمانة ونسح الأمة وكشف بإذن ربه الغمة وترك على بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث دي محمد إن الله عليه وسلم وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار كما قال عليه الصلاة والسلام يقول الله عزا من قائل ولا تكونك الذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يقول سبحانه وتعالى وأجسموا بحب الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم عذاء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا মেহরবানিতে এই ধরনের একটি তৌফিক লাভ করেছি আমাদের সকলের নিয়োগকে পরিশুদ্ধ করে দিন এবং আমাদের আমলগুলো কবল করুন সম্মানিত উপস্থিতি আমরা দীর্ঘদিন থেকে একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সন্ন্যায় পর আমাদের আলোচনা দিন থেকে চলছিল অনেকগুলো বিষয়ের পর আমরা যে বিষয়টি নিয়ে গত দু তিনটি ক্লাসে আলোচনা করতেছিলাম সেটা ছিল সন্ন্যার অনুসারে যে পরিচয় যে পরিচয় আমরা লাভ করবো সেটা কিভাবে পরিচয় নেব কারণ প্রত্যেকেই ধারণা করতে পারে যে আমি সুন্দর অনুসারী এবং এটা বলতেও পারে দাবি করতে পারে যে আমি সুন্দর অনুসারী এবং বেদাতি যিনি বেদাত করছেন তিনিও মনে করেন যে তিনি সুনাতি করতেছেন তিনি বেদাত করতেছেন এই মর্মে কেউ স্বীকৃতি দেবে না মানে এই পৃথিবীর মধ্যে এমন কোন বেদাতি নেই যে বেদাতি যদি আমি বেদাত করতেছি আল্লাহ যদি মানে বেদাতির মানে মর্মগুলি কোনো সমস্যা হয় তাহলে বলতে পারে যে আমরা বেদাত কিন্তু সবাই দাবি করবে এটা জানি সুন্দর আমি তো আল্লাহ সাল্লা আমান অনুযায়ী এখন এই দাবির প্রেক্ষিতেই কি আমরা সন্তুষ্ট হয়ে যাবো আসসালাম আমরা কি হ্যাঁ এ লোকটা নিজে দাবি করতেছে সুন্দর অনুসারী সুতরাং তাহলে কি আমরা তাকে সুন্দর অনুসারী হিসেবে মেনে না কি আমরা আসলে তাকে সে আবহে সুন্দর অনুসারী কিনা সে মানে প্রমাণ করব। সেটা জাস্টিফাই করবো যে আসলে সে সত্যিকা অর্থেকে কতটুকু সুন্নার অনুসারী কতটুকু সূন্যার অনুসারী নয় এই জন্য সুন্নার অনুসারী অনুসারীদের পরিচয় আমাদেরকে জানা মানে অপরিহার্য এক্ষেত্রে আরো বড় বিভ্রান্তির বিষয় হচ্ছে যেটা সেটা হল অনুসারীদের কিছু এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো মৌলিক এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য গুলো আসলে অন্যদের মধ্যে পাওয়া যাবে না যে কামত পর্যন্ত এরা হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে এই কারণে ইসলাম তাদেরকে আত্মসুরা আল্লাহুল্লাহামের পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত একটা গ্রুপ তাদেরকে উল্লেখ করেছেন তার জন্য এই বৈশিষ্ট্যগুলো যদি জানা না থাকে তাহলে এক্ষেত্রে আমরা অনুসারী নয় এদেরকে পার্থক্য করতে পারব না সুন্নার অনুসারী আর কে বেদাহাতি সুন্দর আমরা বলেছি বেদাহাতি বেদাহাত শব্দটাই বেশি ব্যবহৃত হয় কে বেদাহাতি এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারবো না এখানে अनेक दिन भाव आलोचना आलोचना मन हम गत मध्य पॉइंट सेन्नार जरा अनुसारमी भाव चिंतार दिखा इगनोर करा चिंता बोलते बोझा इंटरक्ट आक मानस प्रत्येक मानुष के अब तारा सृष्टि कर তাদেরকে আকল দেওয়া হয়েছে আর আল্লাহ রানা তারা কি যদি তারা বুঝতো মানে বিষয়টা উপলব্ধি করতো আকলকে ব্যবহার করতো এরপরে আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে তার আয় কথা উল্লেখ করে বলেছেন যে আয়নাই শুধুমাত্র এই আয়াত গুলো সম্পর্কে সত্যিকার উপলব্ধি তাদের অন্তর্মধ্যে জাগ্রত করতে পারে জিনিসটাকে তারা নিজেদের বিবেচনা দিয়ে সত্যিকার ভাবে বিবেচনা আনতে পারে একমাত্র আয়মদের পক্ষে এটি সম্ভব অন্যদের পক্ষে এটি সম্ভব না তাহলে বুঝে যাচ্ছে যে এখানে যারা সুন্দর অনুসারী হবে তারা এক্ষেত্রে আকলকে একেবারেই মানে গর্বিত মনে করবে না চিন্তা করি পুষ্টির দিকটাও নিয়ে খেয়াল রাখতে হবে আসলে বিষয় আছে ইসলাম হতে নাই যেমন নয় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্ন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া اختلافিল লাইলি ওয়ান-নাহারি লা আয়াতি লিল আলবাব আল্লাযিনা ইয়াসআলুন আল্লাহ কিয়ামান ওয়া ক্বউদান ওয়া আলা জুনুবিহিম ওয়াyatafakkaruna ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ সুবহানাহু ওয়া क्या ना लगे तो सत्य का सुनार जी मान आयात निदर्शन गुरु आल्लास बुझार क्योंकि विषय रखे से सम्पूर्ण बिल करते सुन्न अवश्य बात देना क्योंकि इसलम ये इसलमी जीवन विधान के पालन क्षेत्र में ইসলামকে নিজের জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে পরিচালনের ক্ষেত্রে একমাত্র আকল্প সবকিছু প্রাধান্য দেয় না তারা কোরআন এবং হাদিসকে বিবেচনা করার জন্য নিজেদের আকলকে প্রাধান্য দেয় না এখন একজন লোক আছে যারা মনে করি যে আকলটা হচ্ছে প্রধান পাবে প্রথমে আকল আসবে তারপরে আর কি এবং হাদিস কোরআন হাদিস যদি আমার আকল আমার বিবেক বুদ্ধি যাই বুঝতে পারি এটা মানে বিবেক বুদ্ধির পরিপন্থী না হয় তাহলে এটা গ্রহণযোগ্য আর যদি কোরআন হাদিসের মধ্যে এমন কথা আসে যে কথা আমি এটা গ্রহণযোগ্য নয় এই গোষ্ঠীগুলো বর্তমানে আছে আপনারা মনে করছেন বর্তমানে অমুক ইঞ্জিনিয়ার যারা আছে যে কয়েকজনের নাম মনে করছেন এটা মনে হয় বর্তমানে চালু হয়েছে না আগে আমাদের চোখের সামনে আমরা দেখছি এক গুন্ডে মাটির নিচে রেখে আসলাম এরপরে মাটি তাকে খেয়ে একেবারে শেষ করে দিয়ে নিঃশেষ করে গেল হাড পচে গেল সবগুলো মাটির সাথে মিশে গেল কোথায় তার বলো আবার কোথায় জীবন দেওয়া হবে তারপরে তাকে বসানো হবে বসাতে জিজ্ঞাসা করা হবে বিশিষ্ট তারপরে তারা প্রশ্ন করবে এগুলো তো কিছু না এগুলো ফালতু কথা তারা এগুলো আমাদের আকর দিয়ে আমরা বুঝতে পারি না এগুলো আমাদের বিবেক সমর্থন করে না এটা কিন্তু আজকে বলতেছে ব্যাপারটা নয় এটা আজ থেকে দহু বছর আগে তৃতীয় শতাব্দীতে নয়টা জেলার এই কথা বলে গিয়েছে তারা আল্লাহুল্লাহ আমিনের সমস্ত নাম কেউ স্বীকার করেছে আল্লাহ আমিনের সমস্ত সিফাতকে অস্বীকার করেছে যেটা তুমি বিবে কে জানাই কোরআন করিমের সেটাকে করেছে সেটাকে অস্বীকার করেছে কোরআন আয়াতের মধ্যে কোরআনের তফ সিরকে করেছে আয়াতের ব্যাখ্যা আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে যেটা আমাদের বিদেশি কোনো জায়গায় আসলে সঠিক না বিদ্যুৎ না কিনা সঠিক না এরকম ব্যাখ্যা কোরআন করিমের মানে বর্তমান যুগেও আছে সে সময় ছিল তা আমি যেটা বলতেছিলাম সুন্দর গায়ন শুরু হবে তারা আকলকে এত প্রাধান্য দেবে না পুরাণ এবং হাদিসের ক্ষেত্রে আকলকে তারা একেবারে বাধু দেবে না কিন্তু পুরাণ এবং হাদিসকে প্রাধান্য দিয়ে আকলকে সহায়ক হিসেবে কি করবে গ্রহণ করবে এখানে একটা আকলের কথা বলা হচ্ছে আরেকটা বলা হচ্ছে আত্মপরিচয়তার ক্ষেত্রে তারা নিজেদের জীবনে ভারসাম্য রক্ষা করবে দ্বিতীয় জিনিস একটা হচ্ছে আকল আর একটা হচ্ছে এই ক্লাসের মধ্যে মনে হয় বহু আগে একবার বলেছিলাম একজন আমাকে বলে বুঝা যেত তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে আমার আলোচনা কি ব্যর্থ হয়েছে না হয়েছে বুঝতে পারবো আপনি কি ছেলের যে আলোচনা আমরা ন্যাপস সম্পর্কে বলেছিলাম হম ছেলের না এরকম কেউ আছেন নাকি আজকে তো কেউ মানে আছে বলে মনে হবে না পুরাতন আজকে কেউ নাই আর এরকম আছেন কি নাক্স সম্পর্কে আমরা যে আলোচনা করেছিলাম সে আলোচনা উপস্থিত ছিলেন এরকম কেউ আছেন না একজনে আচ্ছা বলে কে বলতে পারবে নিজের তো মানুষের মধ্যে মানুষের মধ্যে যেটা আছে সেটা কি পরশুধু প্রবৃত্তি না অন্য কিছু আছে মানে যদি প্রবৃত্তি হয় সেটা হলো কেউ ঠিক না एक बीते मानसर मध्य आरोप मलदी आज है मानस पशु पशु मत पास गुणावी मानुष्ठी था बद दिल आसल जिस बुझे तो बुजबो मैं आसल जिसना बुझे तो भागे बुजबा ठीक ना कि আর খুব সহজ কথা কোথায় বলে দিছি নার্ভস হচ্ছে মানুষের রুয় যখন এই মানব দেহের মধ্যে থাকে এর নাম হচ্ছে নার্ভস আর মানব দেহের থেকে বাইরে থাকে এর নাম হচ্ছে কি স্পষ্ট কারণ নফসটা হচ্ছে মানুষের দেহের মধ্যে থাকে তখন এটার নাম হচ্ছে নফস আর দেহের মধ্যে থাকলে এর সাথে যদি প্রবৃত্তির বিষয়গুলো সংযুক্ত হয় এটাকে বলা হয় হাওয়ার নবস অথবা হাওয়া হয়ে থাকে হাওয়া বলা হয় থাকে বুঝে আসছে এবং এই নফসের যদি হাওয়া গুলো পরিপূর্ণ হয়ে যায় এটা হচ্ছে আম্মারতুম বিষ্ণু এটা নপসে আম্মারাবাহা হয় থাকে এটাকে কি বলা হয় আম্মারা বলা থাকে আর এই নফসটা পরিপূর্ণ যদি মানে একেবারে এমন প্রশান্ত আত্মার পর আল্লাহর শোভা সন্দেহ থেকে গায় খারাপ কাজ এবং ভালো কাজের মধ্যে সে পালিত হতে থাকে তখন এটা হচ্ছে মানুষের মধ্যে মাধ্যমে যে আহ আত্মা রয়েছে সেই আত্মাটাই হচ্ছে রূপটা হচ্ছে নবস এই নফস টাকে পরিশুদ্ধ করার কাজটাকে বলা হয়তু নবীদের দায়িত্বের একটা বলে একমাত্র থার্ড স্টেজে বলা হয়েছে নবীদের অন্যতম দায়িত্ব সুন বা যারা অনুসরী হবে তারা সেখানে ভারসাম্য রক্ষা করবে সেক্ষেত্রে যে পর্যন্ত সেটাকে অনুসরণ করবে শুধু তাজকে বা নভস কে মানে প্রাদান্য দিতে গিয়ে বৈশুদ্ধি করতে গিয়ে প্রধান দিয়ে আর সবকিছুকে বাদ দিবে আর সবকিছুকে অবহেলা করবে কিন্তু অনুসারীরা অবহেলা করবে না কখনো তাই এই কারণে ব্যক্তি জীবনে বস্তু এবং ইমানিয়াতের প্রয়োজনকে সূন্যার অনুসারীরা সমানভাবে উপলব্ধি করবে বস্তুরও প্রয়োজন আছে ইমানিয়াতেরও প্রয়োজন আছে ইমানিয়াত বলতে আমরা মানে যে সমস্ত বিষয়ের মাধ্যমে মানুষের আত্মপরিশুদ্ধি লাভ হয় যে সমস্ত ইমানের সাথে সংশ্লিষ্ট আকায়ের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে যেগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর সাথে নিজের সম্পর্ককে নিহিড় গভীর করতে পারে এই বিষয়গুলোকে এই মানে আগ্রহ হয়ে থাকে এইগুলো যেমন প্রয়োজন আছে ঠিক বস্তু বস্তুরও প্রয়োজন আছে একজন শূন্য অনুসারিক দৃষ্টিভঙ্গি হচ্ছে এই এক্ষেত্রে দার্শনিক ধারা ও আধ্যাত্মিক ধারা দুটোর মাঝে কোরআন হাও হাদির দ্বারা অনুমোদিত যতটুকু ততটুকুই গ্রহণ করবে দুটো ধারা এই দুটো ধারা একটাও গ্রহণযোগ্য একটা দার্শনিক ধারা দার্শনিকদের ধারা কাকে বলা হল এটা মানে এটা তার মানে গ্রামের বিষয় খুব সহজ বিষয় বলেছি কিন্তু এখানে এখানে আমার আমার খেয়াল আছে না আবার কিন্তু মানে এখানে না বললে এখানে প্রশ্ন করি না এই দাসের মধ্যে বলেছি জি শেষ হয়ে গেছে দর্শন এই ক্লাসে ছেলে ক্লব আছে কিনা হ্যাঁ শেখ দর্শনটাকে বলে মানে দর্শন যুক্তি নির্ভর এটা কি দর্শনের সংজ্ঞা হলো কিনা চলবে তারা বাইরের জিনিসগুলো নিয়ে মানে প্রমাণ করতে চায় না করে দিয়েছে মানে একজন লোক মানে আশা অর্থ কি বলতো আরবি বক্তব্য এটা হচ্ছে দর্শন বুঝলেন জীবন প্রবাহের ক্ষেত্রে মানুষের ধারণা প্রসূত যে বক্তব্য যেমন একটা জিনিস আমার সামনে নিয়ে আসা হয়েছে আমি বলেছি এখানে উদাহরণ দিয়েছি একটা রশি নিয়ে আসা হয়েছে এই রশিটা দেখে আমি বললাম যে এটা রশি হতে পারে সাফ হইতে পারে এটা আমার একটা দর্শন বুঝে আসছে দর্শন এই জন্য দর্শনের ক্ষেত্রে দার্শনিকরা যদি বক্তব্য দিয়েছে একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্য সামান্যতম কোনো মিল নেই একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের সামান্যতম কোনো মিল নেই এবং ইসলামের সাথে এর সামান্যতম কোন সম্পর্ক নেই তার এটা ধারণা প্রসূত বক্তব্য নিজেদের ধারণার উপর নির্ভর করে আমি দেখলাম কি এটার উপর নির্ভর করে এমন আমি বক্তব্য দিয়েছি কিন্তু আসলে বক্তব্য সহি নয় কারণ হল মানুষের যে দর্শন বা দৃষ্টি মানুষের এই দৃষ্টিটাই সহি নয় মানুষের দৃষ্টিটা শুনি নাই জন্য আমি এই পৃথিবীতে আছি এই পৃথিবীতে এখানে এখানে এইদিকে এদিকে আমি পৃথিবীর অনুমান করতে পারবা তাহলে আমি যতটুকু দেখি এরপরে পৃথিবীর একটা আন্দাজ আমি দিতে না কারণ এই দৃষ্টিটা আমার সঠিক না আবার পৃথিবীতে সূর্য হচ্ছে তলক্ষ মানে গুণ ধরুন বিজ্ঞান এটা বলেছে যে বর্তমান বিজ্ঞান এটা বলতেছে তারপরে দেখেছি কিনা আমি জানি না তারপরে এটা ধারণা তাদের এই ধারণাকে কথা বলতে বলেছি আবার আপনার রাগ করবেন না বৈজ্ঞানিকরা আমার উপর অসন্তুষ্ট হলে আবার কি বলবো তারা কি আমি জানি না কিভাবে ধারণা করেছে যাই হোক এটা একটা ধারণা মানে দর্শনের দিক করা যাই হোক আহ এই দর্শন হচ্ছে তার জীবতা অভিজ্ঞতা বেশি বুঝলেন দর্শনার তাই জীবন প্রাপ্তি করেছে অভিজ্ঞতা করেছে এখন তেরো লক্ষণ বড় হওয়ার পরেও পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দেখতেছেন তাই আপনার এই এই দৃষ্টিটা ঠিক আছে মানুষের দৃষ্টির মধ্যে ভয়ানকর ধরনের সমস্যা রয়েছে আর এই সমস্যার কারণে মূলত মানুষ দৃষ্টি দিয়ে কোনো জিনিসকে বিচার করা অথবা হুকুম দেওয়ার কোন অবকাশ নেই সুযোগ নেই দৃষ্টিতে অনেক ভুল ভুল ধরা পড়ে মানে সুস্থ বুষ্টিতে অনেক বন্ধু নাই তাদের অবস্থা কি সেটা তো মানে কোনো অবকাশই নেই আমরা যেটা সেটা হচ্ছে দার্শনিক যে ধারা আছে এই ধারা এবং আরেকটা হলো আধ্যাত্মিক ধারা আমি আগে বলেছি আধ্যাত্মিক শব্দটাই বলুন এটাকে এই বলা হয় স্পিরিচুয়াল এটা মানে তারা মনে করে থাকে যে যারা এই আধ্যাত্মিকতার মানে বিশ্বাসী বিশ্বাসী তারা মনে করে থাকে একেবারে আত্মার অনেক ঊর্ধ্বের একটা বিষয় হচ্ছে আধ্যাত্মিকতা मानुष के मैं ऊर्धर तथ्य मानुषिता है मानुष लाभ करतेब्ल जो अनुग्रह कर मानु जो अभी लाभ कर এবং অল্প পরিসরে খুব মানে নির্দিষ্ট পরিসরে তা আমি যেটা বলতেছিলাম সেটা এছাড়া আর মানুষের কোন অবস্থায় অভিলাভ করার কোন নেই কোন ধরনের সুযোগ নেই এখন তাহলে কি আত্মার উপরে কারণ যেহেতু মানে বুঝাতে চাচ্ছে মানে আত্মাকে বৈশুদ্ধ করার সুযোগ আছে এই আত্মাকে মানব দেহের মধ্যে যে আত্মা আল্লাহ দিয়েছেন আত্মা পরিশুদ্ধ করতে পারে কৃষির মাধ্যমে আল্লাহ তালা দানিয়ে দিয়েছেন যে করলো কলুষিত এই আত্মা কলুষিত হতে পারে পাপের মাধ্যমে অপরাধের মাধ্যমে অন্যায়ের মাধ্যমে অবাধ্যতার মাধ্যমে এগুলোর মাধ্যমে আত্মা কলুষিত হতে পারে এজন্য এটাকে গুরুত্ব করার এবং মানুষের একটু মানে বিষয় দেওয়া হয়েছে মানুষদেরকে এর বাইরে এমন কোন বিষয় আল্লাহ সুবাহ যে বিষয়গুলো মানুষ মনে করতে পারে যে হ্যাঁ এগুলো হচ্ছে আধ্যাত্মিকতা যারা আধ্যাত্মিকতা দাবি করে থাকে তারা কি দাবি করে তারা যে বিষয়গুলো দাবি করে সেটা হচ্ছে আধ্যাত্মিকতা আল্লাহ হকবুলের হক যেগুলো আছে সেগুলো নিজেদের জন্য দাবি করে যেমন আল্লাহ একেবারে কমপ্লিটলি যেটি একেবারে একেবারে ज्ञान एकम अधिकारी के अल्लाह क्योंकि भविष्य सम्पर्खले लोक भविष्य की मेना सबकि आज के लोक दीचे एम तविष्य मानी भविष्य ज्ञानी भविष्य दसता भविष्य सम्पर् सबकु देखते पाए सबकिे অর্থ হচ্ছে সত্যি কথা হলো যেটা সেটা হল মানে এরা আল্লাহ রয়েছে সেই মূল গাইবের দাবি করে নাই মানে এরা শৈতানের উচ্চ পর্যায়ের জন্য যেহেতু এরা মূল গাইবের দাবি করতেছে বিভিন্ন অনেকগুলো স্টেজ তারা দাবি করে এই মূল গাইবের দাবি করে তারা মনে করেছে তাদের ক্যাষ্ঠ আছে আর ক্যাষ্ঠ হচ্ছে এমন যে ঘরে বসে সে সবকিছু দেখতে পায় চোখদ বলে দেখতে পায় আপনার চোখ কিছু দেখতে পাবেন না কিন্তু সেই চোখদন্ত পুরা উল্টা তো এই হবে আমাদের আলোচনা সেখানে তারা এই দার্শনিক ধারা এবং আধ্যাত্মিক দ্বারা এই দুটো দ্বার মধ্যে পোড়ারা এবং আভিস যেগুলো অনুমোদন দেয় এগুলো जमान सुविधा तुम्हारे इसलाम तुम्हारे इसलमिल नहीं कल तस्तुनाथ অর্থাৎ লক্ষ্মের কথা বলা হয় যৌদের কথা বলা হয় তখন তারা এগুলো নিয়ে আসবে ইসলাম এগুলো ইসলামের মধ্যে আছে বলেছি না এদের বক্তব্য থেকে এদেরধারা আছে এই ইসলামটা বিভিন্ন ইসলাম কিন্তু এর যদি এমন কিছু কথা বিভিন্ন ইসলাম অনুমোদন দিয়েছে এগুলো থাকে তাহলে এটাকে গ্রহণ করা যেতে পারে সেটা কোরআন অনুযায়ী যদি অনুমোদিত হয়ে আবার দার্শনিকদের ধারার মধ্যেও কোথাও কোথাও গিয়ে গিয়ে এমন কিছু কথা নিয়ে এসেছে যেগুলো কড়া দিচ্ছে মানে কোন ধরনের কেনে গরম নেই কারণ আপনি একটা বিষয় চিন্তা করবেন এই চিন্তা এক পর্যায়ে হতে পারবে মানে চিন্তাভাবে চিন্তা করবে বিভিন্ন ধরনের হতে পারে মিশে গিয়েছে তো মিশে যাওয়ার কারণে আপনার এই চিন্তার কারণে কড়াহানি সত্য জানা না কড়াহানি আসলে সত্য সুন্দর বিষয়টা মনে করবো কিন্তু আপনার এই চিন্তা মিলিয়ে যাওয়ার কারণে আমরা মনে করবো এই চিন্তাটা গ্রহণযোগ্য যেহেতু সাপোর্ট অনেক বড় জ্ঞানীদের মধ্যে একজন আমাদের সাথেও একবার দেখা হয়েছে এবং বিশাল বড় জ্ঞানী তিনি সৌদি আরবের বড় জ্ঞানীদের মধ্যে একজন ছিলেন এবং তার দার্সের মধ্যে কার আছে আজকে মানে মানুষের স্রোত মানে শুরু হতো দূর থেকে এছাড়া মানে এত লক্ষ্য হয় হতো না তো শেষ পর্যন্ত মানে সরকারের সাথে সাংঘর্ষিকতা কারটাই সমস্যা হয়েছে এখন তিনি আছেন মানে কিন্তু এখন ওই মানে নির্দিষ্ট বিষয়ের উপর দাস তার বইয়ের মধ্যে লিখেছেন যে এই সুফি দর্শনী যারা আছে সুফি দাবি যারা আছে সুফি দর্শনী বিশ্বাসী যারা আছে এরা মানুষদেরকে মূলত শুধু রুলের দিকে রুলের দিকে তাগিদ দিয়েছে শুধু মানে আত্মিক পরিচর্যার দিকে আত্মার পরিচর্যার দিকে এবং তার মনে হয় সবকিছু মধ্যে আত্মার পরিচর্যা আলাকে নষ্ট হয়ে গেছে সামান্য তোমার আর খাটায় না আমি দেখুন সুবি সাহেব আমাদের মাদ্রাসায় পড়াতে সুবি সাহেব ছিল সুফি সুফি আসলে সুফি এরকম কাপড় হয়ে গিয়েছে মানে তোর ফি বলুন তাদের আকল আর কাজ করে না দুনিয়া সম্পর্কে তাদের বেফা বর হয়েছে অনেকটা গোলে মতো অবস্থান নিয়েছে গল্পে আসা তোর কি আর দার্শনিকা মানুষদেরকে শুধু চিন্তার দিকে ডেকেছে ইসলাম শুধু চিন্তার বিষয় না চিন্তা করলে ইসলাম মানে একজন হয়ে যাবে অথবা ইসলাম মনসিল হয়ে যাবে অথবা মুসলমান হয়ে যাবে এটা কখনো বিশ্বাস করার কারণ ইসলাম শুনি চিন্তার বিষয় নয় বুঝে আসছি উল্টা হয়ে গেছে ওদের ওরা অন্তরকে কি করতে করতে মানে ঘোষামালা করতে করতে করতে অন্তর হয়ে গেছে আকলে ও কাজ ফলে দেখবেন মানে দেখা হলি কেনা দেখা হলি নিজেকে তেমন তার কি করবে তার অন্যান্য বিষয়গুলোকে কাজে লাগাবে রোহ কে কাজে লাগাবে এই জন্য শূন্য অনুসারী কথা হচ্ছে তারা রোহ এবং চিন্তারা এবং আছে এই জন্য বলেছেন আবুদ্ তুমি যেটা ধারণা করছি ও সেটা ননাদ মানে কিছুক্ষণ আর কিছুক্ষণ দেখা যায় যে আমরা এগুলো মনে হয় তখন একদিন ইমন্দার ছ চোখে দেখতে পাই মনের জন্য জাম্নাত এবং জাহার নাম চোখে কোরআন আমাদের এত পরিষ্কার হয়ে যায় এত বেশি আমরা নিজেদের উপর কনফিডেন্স আমাদের আসে এত বেশি আত্মবিশ্বাস আসে যে আত্মবিশ্বাস মনে হয় উপলব্ধি পাই যে আমরা সত্যিকার ইমানের উপর প্রতিষ্ঠিত হয়ে গেছি কিন্তু আমাদের ঘরে যাই আমাদের ইত্যাদিতে যাই দেখা যায় যে ওই দুনিয়া এই সমস্ত সাজার ব্যস্ততা আমাদেরকে এক পর্যায়ে মানে আত্মাত কথা আমাদের খেয়াল থাকে না আপনার অবস্থা এখানে আসার আমাদের যে অবস্থা হয় সে আর আমরা করতে পারি না তখন আসলে উল্লাস আসাম বললেন যে হ্যাঁ এটাই ঠিক আছে যদি তোমরা আমার এখানে থাকা এই অবস্থা যদি থাকতো এ ব্যবস্থা মুসাফা করবো এই অবস্থা তোমার থাকবে না কিছুক্ষণ হবে সুতরাং করতে হবে এটা হচ্ছে সুন্নার অংশের যে কাজ কিন্তু সেখানে শুধুমাত্র মনক্ষ প্রাধান্য দেওয়া অথবা শুধুমাত্র ঠিক করতে চিন্তাটা প্রাধান্য এটা হচ্ছে সুনার পরিপন্থী কাজ এই কথাটুকু বলার জন্য মূলত আমরা এতক্ষণ পর্যন্ত ট্রাই করেছি সেটা হচ্ছে মানে শুধুমাত্র ফিকির ইসলামের দৃষ্টিভঙ্গির বা সুন্দর দৃষ্টিভঙ্গির পক্ষে নয় আবার শুধুমাত্র আকলকে ব্যবহার করা এটাও ইসলামী দৃষ্টিভঙ্গির মধ্যে নয় মানে একদম মনে হয় আকলের আছে সবকিছু আমি বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে ধারণা দিয়ে চিন্তা দিয়ে যুক্তি দিয়ে সবকিছু আমি বুঝলাম আর যুক্তির বাইরে যেটা আমি গ্রহণ করবো না আমার মনে হচ্ছে এটা বুঝতে আপনাদের অসুবিধা হবে না ইসলামের একটু বাগত কোনো ব্যক্তি নিজের চিন্তার মাধ্যমে আবিষ্কার করতে পারবে এখন পালন করতে পারবে সম্ভব নিয়ে যাওয়ার কথা নিয়ে আসছে আমার কাছে মানে পুরাণ এত বিভ্রান্ত দেখা তার মাথার মধ্যে দিয়েছে মানে কমপ্লিটলি তা বলে হয়ে এবং তার ধারণা হচ্ছে যে এবং একসাথ করে নিয়ে এসে আমাকে বলতে স্যার এই সমস্ত আয়াতে তো আল্লাহ আমি একথা বলে বিশাল মানে সমস্যার সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তারা সমস্যার সৃষ্টি করাটাই তুমি সমস্যার সৃষ্টি করছি তুমি তোমার মাথার মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে তোমার এখানে কে নিয়ে এসেছে এখানে আয়নি তোমাকে অন্যখানে নেওয়া দরকার ছিল আমার কাছে তো সমাধান নেই কারণ তোমার মাথার অবস্থা যেটা সেটা আমি বুঝছি যে আমার কাজ নেয় এটা অন্যদের কাজ তারপর চেষ্টা করেছে কিছুক্ষণ বোঝা যেন কিন্তু সেটা আসু বুঝি বুঝার কারণ তার তফসির হচ্ছে তফসির বাবা জাহাঙ্গীরের তফসির দেখছেন নাকি আপনি আমি দেখি না আমি কালকে রাত্রে মানে আবার নতুন পেলাম বাবা জাহাঙ্গীরের তফসি বুঝলেন আর এই বাবা জাহাঙ্গীরের তফসী হচ্ছে পুরা আল্লাহ এবং তার রাসীরা এর উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে ইসলামের নামে সমস্ত বাদক স্বীকার করা বর্তমানে আমাদের এই খ্রিস্টান মিশন কাজ করতেছে মিশন একটা প্রোগ্রাম হচ্ছে এটা যে শুধু তোর মানে শুননা মানি না আপনার বলেন খ্রিস্টানরা শুধু কোরআন মানে শুননা মানি না মানে এই কথার মাধ্যমে হচ্ছে কারণের কোন বক্তব্যের সাথে তাদের যে কাজ আছে বক্তব্যের কোথায় শুধুমাত্র এই ক্ষেত্রে এবার গুরুত্ব করা নেই কেন্দ্রে বিস্তারিত কিছুই সুতরাং যদি কেউ বলে আমি শুধু আন মানে শুননা মানবো না তাহলে তার কোনো অবাদ প্রয়োজন নেই কোনো অবরোধ প্রয়োজন নেই নামাজ আগায় করার কোন দরকার নেই যাওয়ার কোন দরকার নেই হজ পালন করার কোন কিছু দরকার নেই ফরজ এটা বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি দেখা হয়েছে আমাকে বলতে হবে বিশ্বাস করি কিন্তু হজ পালন করতে এটা কোথায় দিয়েছেন এখানে মানে হজের আর কোনো কথা তো করেন আল্লাহ তালা বলে নাই আল্লাহবুল কি ভুলে গেছেন এগুলো বলতে ভুলে গেছেন আল্লাহ তারা নাবুল এখন তারা কিন্তু খুব সুখমসলী মানুষদেরকে দেখলেন ইসলামের সত্যিকার করে থেকে সত্যিকার বক্তব্য থেকে সরানোর জন্য এমন পদ্ধতি অনুসরণ করছে যে পদ্ধতি মোটামুটি সব বলে দিচ্ছি আল্লাহ তারা বলতেছেন আল্লাহ তারা বলতে সবকিছুর জন্য কল্যাণে কেন করছে বর্ণনা কোরআন কেন্দ্রে সবকিছু বর্ণনা করা হয়েছে যদি সবকিছু বর্ণনা থাকে কল্যাণের মধ্যে তাহলে মানে আবার শুননার কি প্রয়োজন আছে সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে কোরআন এবং সুন্দর একই বক্তব্য কিন্তু এক কথা বলা হয়েছে আর কোরআন মধ্যে দুটোই দেশে মূলত পুরাণ এবং শূন্য একসাথে উল্লেখ করা হয়েছে একসাথে উল্লেখ করা আছে। সুতরাং পদভস্ট জাতিকে মানে করার জন্য এমনি পদভস্ট এই কথা বলে যে কোরআন এবং হাদিস এর মধ্যে হাদিস কোন প্রয়োজন নেই আর ওই লোক যে কালকে নিয়ে আসে সে বলতেছে যে হাদিস তো স্যার সব মুনাফেক রচনা করেছে আমি মুনাফেকার আল্লাহ সাথে যারা ইসলাম গ্রহণ করেছে মাথায় প্রবলেম হয়ে গেছে তুমি আগে সেটা চিকিৎসা করো তারপরে নিতে চেষ্টা করো যে যদি আল্লাহ তালা কাজ হৃদায়তের জন্য দোয়া করতে থাকো নিয়মিত হৃদয়তের জন্য দোয়া করতে থাকো আর চেষ্টা করো ছ সমাজ যেখানে আছে সেখানে সেগুলো সম্পর্কে কিছু জানার জন্য বারো নম্বর যেটা বারো নম্বর পয়েন্ট যে কথাটা বলব সেটা হচ্ছে ইসলাম সীমিত যে বিধানগুলো আছে সেগুলো একটা হচ্ছে ইসলামের মৌলিক যেই মূলনীতিগুলো রয়েছে এগুলোটা আপনি মানে ফান্ডামেন্টালস বলতে পারেন ইসলামের মৌলিক মূলনীতি যেগুলোর মধ্যে কোনো ধরনের পরিবর্তনের কোন সুযোগ নেই অবকাশ নেই আর এর অধিকাংশ বিষয় আকৃতার সাথে সংশ্লিষ্ট বিষয় আরো কিছু বিষয় আছে এগুলো ইস্তেহাদের বিষয় ইস্তেহাদের বিষয় আসলে কি এটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে শরীর বক্তব্য এক্ষেত্রে আছে কিন্তু শরীর একটা মূলনীতির ভিত্তিতে বক্তব্য দিয়েছেন এখন এই লিখে আপনাকে কি করতে হবে এটা অ্যাপ্লিকেশনটা আপনি করতে হবে বাস্তবায়নের কাজটা আপনাকে করতে হবে আপনি এটা বাস্তবায়ন করবেন যেমন আল্লাহ সিদ্ধান হবে তারা বলেছেন স্পষ্ট করবে যেমন তোমার মধ্য থেকে দুইজন আদালত সম্পন্ন সম্পন্ন দুইজন ব্যক্তিকে সাইকেল করো কিন্তু এই দুজনের নাম বলবেন নাই এটা কি আব্দুল খালেদ আব্দুল না আব্দুল রহিম আব্দুল কে হবে এই নাই বুঝিয়াস এখন এই দুজন আগুন আগুন ইনসাফ আছে যাদের মধ্যে আদালত আছে যাদের মধ্যে ন্যায় পড়ায়তা আছে মধ্যে এই দুজন সাক্ষী আপনাকে যদি আনতে হয় তাহলে আপনাকে নির্ধারণ করতে হবে কে কে দুইজন আদালত আছে এটা বিষয় এখন ষোলো কোটি মানুষের মধ্যে দুজন মানে লোক বের করতে হবে যে আদালত আছে এই দুজন সাক্ষী হতে পারবে জুর মান অনেক দীর্ঘ আলোচনা হয়েছে তাকরিজুর মানটা হচ্ছে মানে আপনি আপনাকে মূল রীতি দেওয়া আছে মূল বিষয়টা আপনাকে জানি দেওয়া হয়েছে এখন এই বিষয়টা আপনি মানে স্টেজে নিয়ে আসে সেটাকে কি করবেন মানে বাস্তবায়ন করবেন ফিল্ডে সেটাকে কি করবেন অ্যাপ্লাই করবেন ফিল্ডে হয়। জামা টামা ঠিক আছে এটা আদালত আদালত এই একটা বৃত্তি দিব ঠিক না এই বৃত্তি আমি মানে কোরআন হাদিস কে গবেষণা করে বের করেছি এগুলো হলো বিষয় এখন ইস্তিহাদের বিষয়ে আর পুসুর দিন বিষয়ে এই দুটোর মধ্যে ও শুধু দিনের ব্যাপারে কোনো ব্যক্তির কৃষক ধারণাকে কৃষক ইশতেহারকে ইসলাম কখনো গ্রহণ করে না এবং সেক্ষেত্রে কোনো ভুল নয় গ্রহণযোগ্য নয় ভুল গ্রহণযোগ্য নয় যদি কারো ভুল হয়ে যায় সেটা ভুল হিসেবে ভুল কি করতে হবে পরিহার সেটা যতই বড় আলু কেন যদি সব ইসলাম তুমি তিন না কেন যদি গিয়ে ইমাম না কেন আরেকটু করি যদিও সাহাবিদের মধ্যে কেউ হয় হোক না কেন সেটা শুধু দিনের ক্ষেত্রে যদি হয় আকাঙ্ক্ষে হয় মানে সাহাবিদের আকাশ পাওয়া যায় নাই মানে আমরা একটা উদাহরণ দিয়েছি কিন্তু এই জন্য সেটা হলো মানে এই আকাঙ্ক্ষ যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে কোন ধরনের এক্সকিউজ নেই সেটাকে ভুল হলে ভুল এটা মানে নিতে সেটা যদি আবর আহমদুল্লাহ বলে থাকেন তবে আবহমতুল্লা বলেছেন যে আর ইমান ইমান বাইরেও না করবো না একথা সঠিক আপনাকে মনে করেন সঠিক না এটা যদি সঠিক হয় তাহলে ইমান আর ইমান হয়ে যাবে শৈতান আল্লাহ আলুকাল আল্লাহকে আল্লাহ দেখে নাই জানি শেত আল্লাহ নির্দেশের এক সময় অনুসারে ছিল ঠিক কিনা কিন্তু এটা আগে কথা সঠিক নয় সবার ইমান সমান কিনা এই আলগ করে ইমাম আর ইমান আর ওই ইমাতের ইমান সমান হবে তখন না সুতরাং এই বক্তব্যে মন আর এটা গলত বলে পরিহার করতে কোনো ধরনের আপত্তি নেই বুঝতে পারছে এবং সেটাই করতে হবে সুন্দর মৌলিক ক্ষমাযোগ্য মনে করার কোনো অবকাশ নেই সেটা বিভ্রান্তি তৎ বাইরে কখনো যাবে না এটা বিভ্রান্তি কিন্তু ইস্তেহারের যদি কোনো বিষয় থাকে ইস্তেহারের কারণে কোনো মৃত্যু যদি কোনো ভুল করে তাহলে সুনার অনুসারিয়া তাকে ক্ষমান টুকু মনে করেন যেমন ইস্তাহের মধ্যে পাবেন ইস্তাহাদ মধ্যে রাফিজ করবে না রফিজ নিয়েছে আমলের মধ্যে কি রয়েছে বিভিন্ন বক্তব্য রয়েছে একদম দুর্বুল হাজি গ্রহণ করে বলছেন রফিজ আব্দুল আসার মধ্যে এসেছে আব্দুল মসুদুল্লাহ বর্ণনা করেছেন তিনি বলছেন তিনি রফিবাদান করেন তারপর আব্দুলকে জিজ্ঞেস করা হয়েছে তখন শ্রীকুল সহ বিভিন্ন বর্ণনাকারী বর্ণনা করেছেন পিছনে নামাজ পড়েছি নামাজ পড়েছি অমরের পিছনে নামাজ পড়েছি তাও তাদের কাউকে বাই নেই রাফি করতে তাও কাউকে দায় নেই করতে ঠিক আছে তা এই হাজিগুলো এই আসার বর্ণনাগুলো প্রায় এক সপ্তাহে কেউ বলছেন আমি রফি না বিষয় কিন্তু তার সেখানে কোথায় এই যে নকলগুলো এসেছে এই যে কথা ছিল বিশুদ্ধ কিনা না যে দুর্বল মানে এখানে দেখা গেছে হয়তো সেখানে দুর্বলতা যেটা আছে সে দুর্বলতা তার কাছে ধরা পড়ে নাই ফলে কি গেছে তিনি এটা কেমন করেছেন এক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় কারো সেটা সূন্যার অনুষ্ঠিত এই মানে তার ব্যাপারটা অনেক ক্ষমার যোগ্য যেমন একজন মানে আমল করে নেই আমার বলছে সেটা তার বিষয় কিন্তু সূন্যার দেওয়া যদি সাব্যস্ত ওরা ফুলিয়ে দেন তাহলে ওরা করতে হবে অবশ্যই করতে হবে বিপরীতে যখন আমরা আসবো আব্দুলছেন রফিজান করেছেন যখন রুকু থেকে উঠতেন্লাহাম রফি আদান করেছেন ঠিক আছে তো তাহলে শহীদ আদি এর মাধ্যমে একটা প্রণা পাওয়া যাবে কুমারনাথকে বুঝা যাচ্ছে রফিদানের কথা হাজি দারা হয়েছে এখন এটা হলো ইস্তেহারি বিষয় এখন রফি যেহেতু শহীদ মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং আপনি সুইহাদি সেই বক্তব্যটাকে তাকে নিতে হবে কিন্তু এক্ষেত্রে যদি কেউ ইস্তেহাদ করে ভুল করে থাকেন তাকে বর্ভস্ত বিভ্রান্ত এই ধরনের বক্তব্য যা কখনোদের নাই কোনো সময় সোনার অনুসারী যা এই নাই হবে সুতরাং মানে এই ক্ষেত্রে আমরা অনেকেই এক্সট্রিম হয়ে যাই এখানে আমরা শূন্য বাজে ছড়িয়ে থাকি বুঝলেন সুনার অনুসারী যা ইস্তেহাতের ক্ষেত্রে মনে করেন তবে তার মানে ইস্তেহাদী ভুলের কারণে ভুলটাকে মানে মনে করেন না তার ভুলটা মানে হয়। কিন্তু তার কাজটা যোগ্য সেটা সুন্দর অসুবিধের মৌলিক একটা মানে মৌলিক একটা গুণাবলীর মধ্যে একটি এক্ষেত্রে শূন্য দেওয়া আছে তারা সকল বিভ্রান্ত বা বা দৃষ্টিভঙ্গিকে বিদাত বা বিদ্ধান্তি মনে করে থাকেন যে সমস্ত বিদ্ধান্ত কারাদ আছে সেগুলো আমরা আপনাদের সামনে খুব সহজে বলে মানে সে যে নামগুলো বলে যাই একটা হচ্ছে ফুরুজ ফুরুজ বলা হয় ইসলামী রাষ্ট্রের ইমাম বা রাষ্ট্রপ্রধান শাসন সরকার প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এই মর্মে বিদ্রোহ ঘোষণা করা যায় তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে হওয়া অবশ্যই এই ব্যবহারের মধ্যে এসেছে অস্ত্র ছাড়া বিদ্রোহ করা এটা হোক বিভ্রান্তি কারণ এটা উসুল ইমান এবং উসুল আকৃদার সাথে আকিতার মৌলিক বিষয়গুলোর সাথে সম্পৃক্ত বিষয় ইসলামী রাষ্ট্রে এটা কোহা যাবে না তাহলে মুসলমানদের সব হয়ে যাবে সেটা হচ্ছে কি इसलमास राष्ट्रामुदे विद्रोहारदीला हत्या कर शुरू होताज्ञ इतिहास पूरा टाइमाज्ञर मान माध्यम जो हत्याज्ञ सबकि संश्लिटी এই জন্য খরচ হারাবস্থার মধ্যে এবং এটা বিধান্ত এটাকে যদি কেউ জায়জ মনে করেন এর মধ্যে কৃষি শুধু আলম বলছে যে খরু জায়জ মতাজ ওয়াজিব করে দিয়েছে শুধু জায়জ না মতাজ বলছে ওয়াজিব রাষ্ট্র এবং সরকার প্রধান যদি কোনো কারণে কোন উল্টাপাল্টা করে তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করা ওয়াজিব এক মাসের মধ্যে আবনী আহমদুল্লাহ বলেছেন যে খরু করা যাইজ আরো কয়েকজন আরে তাকে সমর্থন করেছেন কিন্তু খুরুজ কোন অবস্থায় জায়জ নেই কারণ খরিজের মধ্যে মুসলমান নেই এবং ইসলামের ইতিহাস এই জন্য সাক্ষী এটা কোন অবস্থায় জায়জ নেই তবে এই খরিজের কথা আলোচনা করা হচ্ছে এই ইমাম যে ইমামের বাহাত মুসলমানদের হয়তো কমপ্লিটলি শেষ হয়েছে এমন ইমাম নয় যে ইমামের বাইহাতও হয় কিছু হয় নাই ইমাম নিজেই ইমাম হয়ে গিয়েছে অথবা মানে মানুষের উপরে জোর করে বসে গিয়েছে সেই ইমানের কথা আলোচনা করা হচ্ছে না প্রতিষ্ঠা হবে ইসলামী রাষ্ট্রের হচ্ছে ইমান এবং আমল দুটাকে বিচ্ছিন্ন করা ইমান এবং আমল দুটাকে বিচ্ছিন্ন করে দেখা যে ইমান একটা বিষয় আমল আর বিষয় এটাকে এজা বলা হয় তাকে যে ইমান আমার দরে যত আপনি খারাপ কাজ করেন ইমান আর যাওয়ার কোনো শক্তিশালী বলতেছে নামাজ না পড়লে সে ইরানটাই থাকবে কিন্তু মুসলমান থাকবে না বলতেছে এখানে মধ্যে আল্লাহ তালকে ইমানদার বলছে আর বলছে তোমার মৃত্যুবরণ এখানে তো নামাজের কথা এক জায়গাতে উল্লেখ নেই নামাজ না পড়লে সেসলমান থেকে যাবে নামাজ নামাজের কথা উল্লেখ করা হয় নাই নামাজ না পড়লে মুসলমান থেকে যাবে কতের প্রতি বোঝানো হয় আসল কথা হচ্ছে ইসলাম ইমান এই পরিভাষাগুলোর সাথে সামনে তোমাকে সম্পর্ক রেখে এখন যেহেতু পরে নেই মাসা আল্লাহ কোরআন করিমের একটা আয়াত পরে আমাকে মেডিকেলে বুঝিয়ে দিলেও যেভাবে আমাকে মেজাই দেওয়া হচ্ছে আমি মনে করতেছি এটাই কোরআন হয় অর্থ হতে পারে আমি এটা হয়ে চলে আসতেছি এবং এটাকে আমি চতুর্দিকে প্রসার করা শুরু করে দিচ্ছি থাকবে না এই আয়াতের কথা সুবাহান ইতিপূর্বে তো আর এই আয়াতের এই অর্থ দুনিয়ার কোন আলেম করছে আমি জানি রা আজকে প্রথম কোন আলেম করেছে এটা কি আপনার বাবা জাহাঙ্গীর হয়েছে অর্থ এই অর্থ করতেছে দেখে ইসলামের ইতিহাসে শুধু তৃণমূল হচ্ছে এমন ইমান এর ক্ষেত্রে এমন অবস্থা নেয়া যেটা মহাত জেলার যে অবস্থান নিয়েছে সেই অবস্থানটা অনেক দীর্ঘ তার মধ্যে মৌলিক বিষয় হচ্ছে কবিরা গুণের ক্ষেত্রে তারা বলেছে যে কোনো ইমানদার ব্যক্তি যখন কবিরা করবে সে মুসলমান না কাহের সে কি হ্যাঁ মাঝামাঝি কি জিনিস এটা তো না আসলে হয়তো ইঙ্গা নামী হয়তো কি অর্থাৎ কিন্তু মাঝামাঝি আবার কি জিনিস তারা কিছু বলতে তারা এটা মাঝামাঝি একটা অবস্থান কিন্তু আমরা মাঝামাঝি কি জিনিস এটা এটা হচ্ছে সবচেয়ে বড় গল্প কথা আবিষ্কার করেছে দৃষ্টিভঙ্গি এটাও মূলত বিভ্রান্তিকর ছয় নম্বর হচ্ছে আত্মসাউর সুবিবাদী দৃষ্টিভঙ্গি এটাও বিদ্রান্তিকর সাত নম্বর হচ্ছে আল কালাম এর কালাম অথবা মতাকালিমিন যে দৃষ্টিভঙ্গি এটা অনেকটা মানে যুক্তি নির্ভর ইসলামে আকিটাকে যুক্তি নির্ভর করে নেয়া ইসলামের আঁকিটাকে যুক্তি নির্ভর করে নেয়া এবং নাম দিয়েছে তাকে আট নম্বর হচ্ছে হচ্ছে আল্লাহ হকুল আলমিনের গুলোকে অপব্যাখ্যা করা অথবা অস্বীকার করা ব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা মাধ্যমে অস্বীকার করা যা হচ্ছে তাউইল এসব কিছু হচ্ছে মূলত মৌলিক যে এই বিভ্রান্তির আটটা মৌলিক এগুলির মাধ্যমে এই সকল হয়েছে লাভ করেছে এই জন্য শেখুল ইসলাম করেছে এই আলোচনা এবং এরপরে আমি বলতেছি শেখুল ইসলাম একজন কথা নকল করেছেন বলেছেন আমি দিয়েছি কথা বলে দিয়েছেন মধ্যে একজন বলেছেন আজকে সাহাবিরা কখনো কোন আকিদাগত মাস আলায়লাফ করেন নাই মত পার্থক্য হয় নাই মধ্যে আকিদাগত কোন বিভিন্ন আলায় নিয়ে সাহাবিদের মধ্যে মত পার্থক্য হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হয়েছে তখন সাহাবিদের কাছে লোকরা আসলে সাহাবিরা তাদের জ্ঞান অনুযায়ী ফতোয়া দিয়েছেন আর তাদের জ্ঞান না থাকলে যখন আহম শাহসাহী আজুল্লাহের মধ্যে এসেছে একজন প্রশ্ন করার পরে আবহাওয়াল নিজের বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়ে বলেছেন এই বিষয়ে জিজ্ঞেস করে নিও তো এসে আবদুল্লাহদি জিজ্ঞেস করেছেন আবদুল্লাহ মাসুদ আলটা করেছেন তখন যখন তাকে রাণী হলে বলে যে আব্দুল মাসুদ কেতোটা বলেছে তখন বললে আব্দুল্লাহ মাসুদের কথাটা গ্রহণ করো দেখেছেন নিজের কোথায় আমার বক্তব্যটা মানে মনে হয় যেন কি নির্ভরযোগ্য নয় এজন্য জন্য বলেছে আপনি অসুখ যেহেতু জ্ঞান আমার চেয়ে বেশি জ্ঞান তারপরে গ্রহণ করো এই থেকে এক মনোরবে আসটা সেটা হলো আদিজের মাধ্যমে তাকলিফ সাব্যস্ত হয়ে কোরআন দিয়ে বুঝলেনা খারাপ কাজ সবগুলোকে সাব্যস্ত করবে তাহলে সে কোরআনের মধ্যে অসন্ত সব খারাপ কাজ আগে সিদ্ধান্ত নিয়ে তারপরে যদি কোরআনকারী এবং গবেষণা শুরু করে তাহলে যা হয় সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের সমস্ত বক্তব্যই মনে হয় যেন গান করতেছে ওই কোরআনাসে গেলাম এটা নয় ইসলাম হচ্ছে বক্তব্যের সাথে চলা কোরআন এবং হাদিসের বক্তব্যের সাথে আপনাদের অগ্রসে হতে হবে আগের বক্তব্যের সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে কোরআন হানিস কি মিলনে জানো কোরআন হানিস কি বলে আমি যদি অস্তাব যে এই অস্থান ছিল আমার মসজিদ মসজিদ পর্যন্ত গাইড মানে আমার তৃথি ছিল মধ্যে সবচেয়ে বড় স্থান মদিনা মসজিদ ইমাম ছিলেন তার আব্বা সব বড় ইমাম ইমাম যে আমরা যখন গিয়েছি তখন ওনাকে পেয়েছি শুধুমাত্র মানে রায়গা কদর মানে নিয়ে আসা হতো দোয়া করার জন্য শুধুমাত্র দোয়া করার জন্য এবং লোকেরা অনেকে সাক্ষ্য দিয়েছে যে তিনি নাকি মানে তার গোয়া কবর হতো এই পর্যায়ের ব্যক্তি ছিলেন বলে মদিনার লোকেরা আমরা আমরা তাকে পেয়েছি একেবারেই বৃদ্ধ শুধু দোয়ার জন্য আসতেন খুব মানে না এই অবস্থা আমরা তাকে দিয়েছি গবেষণা করে তখন লিখে নিয়ে এবারে যখন মানে এগুলো আবার করতে হয় বুঝলেন না এগুলো নিয়ে অস্তর হিসাবে মনে হয় মানে এগুলো নিয়ে অস্তর হিসাবে নিষ্কাশ হয় বড় ধরনের মানে আগামীতে হাম্বানি মাঝা তাল্জি পেয়েছে আরেকদিন মালিকের মতো কারণ আমি আমার করোনা মার হাজির তুমি কোনো আমি ছড়া তুমি আমাকে যদি রোদ করো আমার রোদ করে দাও দেখানি তোমার কাছে দৌড়ে থাকে তাহলে তুমি গরম সেটা করো আমার কোনো আপত্তি নেই তুমি না থাকলে রোদ তুমি থাকে আমি তো পুরান এমন হারিস আমি আম্বলি করে নেই যে হাম্বারি দিতে তার জি দিব তাদের দিবো তাহলে আমি এবারে চলতাম তোমার মতো তুমি হাম্বারি বিরুদ্ধে যাচ্ছি তুমি একটু খেয়াল রাখো তুমি আগাতে পারবা সেটা আমি বলছি না আমি কোরআন এবং হাদিসের এই মাসি তুমি যাব। কোরআন হাদিস আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমি গিয়ে বলবো যে হ্যাঁ এখানে রাজা এখানে মানে প্রাধান্যযোগ্য কথা হচ্ছে না তো এখানে এক্ষেত্রে মানে কোন ব্যক্তি যদি আগে থেকে তার চিন্তাকে ফিক্সড করে নেয় তখন তার কাছে মূলত কোলার এবং হাদিসের বক্তব্য মানে ওই বক্তব্যের মানে অনুকূলে মনে হবে সব এবং সেই অনুকূল অনুকূলেই দলিল পাবে পাবে এটা ইসলামী দলীয় মত দৃষ্টিভঙ্গির পরিপন্থী এরপরে আমরা আসবো নম্বর পয়েন্টে যেটা সেটা হলো সুন্দর যা অনুসারী হবে তাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা হকের ক্ষেত্রে আকর্ষহীন হবে নব আকর্ষ এই দৃষ্টিভঙ্গি নবগর দৃষ্টিভঙ্গি আহ সুন্দর হবে না কারণ ইসলাম এক্ষেত্রে অপস্ক ছিলেন হট এবং সূত্রে উপস্থাপনের ক্ষেত্রে তারা কোনো একেবারে স্পষ্টভাবে আল্লাহ সুবাহ করেছেন আল্লাহ আছে আল্লাহ এর তবলিগ করবে কথায় কাজ করবে এবং আল্লাহ হবুল আলমকে ভয় করবে তারা আল্লাহ ছাড়া কাউকে কখনো ভয় করবে না সত্যিকার সেই মোবাল্লিশ দীর্ঘ ক্ষেত্রে কোন ধরনের আপোষ করে না ওই সেটাই উপস্থাপন করার জন্য চেষ্টা করে কিন্তু সেটা আসলে কঠিন এটাকে সহজ বিষয় না সবার পক্ষে এটা কঠিন সম্ভব নয় जो मानी अपनी हक क्या हक जैसे पेश करबंधकता सामने तरह मजार अनेक कठिन हो जाए एक सबसे सत्यार व्यक्ति हिन्नी जिन सुन्न्य अनुसरण करते हक आपोषण बिलिल मन क्या कर्शक भूमिका पालन करबा एक भयंकर धन विभ्रांतिकर क्या हृदय वर्जित क्या एक जो व्यक्ति करजित मैं वर्जित क्या के समर्थन कर सूची नहीं समय दिन सुनार अवसर जरा आई करा निश्चित थन की बेसिन हार कारण तो कारण हम तरह जो शक्ति ईरानी शक्ति तर बसि शक्ति मैं क्या कर সবাই তো মুস্যক ছিল কিন্তু তারা কি আসলে সেই মর্যাদা লাভ করতে পেরেছে লাভ করতে পারেনি এক্ষেত্রে একটা উদাহরণ হচ্ছে আপনারা জানেন যখন খরকুর আন কোরআন কি সৃষ্ট না সৃষ্ট নয় এই বিষয়ে নিয়ে যখন আলোচনা শুরু হলো চেতনা শুরু হল বিশাল একটা এই ফটো আনল যে কোরআন হচ্ছে আর শুনলাম অল্প বিশেষ পোট ইমাম আহমদিন আহমুল সাথে তারা বলেছে না কোরআন সৃষ্ট হয়ে গিয়ে যাবে কালাম কালাম আলো তো সুতরাং এটা সৃষ্টি নয় এটা আল্লাহ গুদাবলি আল্লাহ সম্পৃক্ত বিষয় আল্লাহ আলহামদুল্লাহ আমি আপনাদেরকে এখানে বলেছিলাম আমরুবাইব মতাম তখন সবচেয়ে বড় শক্তিধর ব্যক্তি ছিল খলিফাদের কাছে খলিফাদের কাছে হারুল রশিদের কাছে সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি ছিল আমরুবাইব এবং সে মত ছিল তার সব ছেলে তার আখলা কির ছিল সবকিছু বিক্রি করিতে চলে যাচ্ছে এ উমুক কোম্পানির কাছে বিক্রি হয়ে যাচ্ছে এ অমুক কাছে বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে একটা কলিকা আমা করেছে সৈন্য মুদ্রা দিয়ে হাজার হাজার সৈন্য মুদ্রা দিয়ে আমরা মোবাইল কে দেওয়ার জন্য ইতিহাস সাক্ষী যে আমি মোবাইল সে সম্পর্ক খেলা হাতে এই লোকগুলো যারা শূন্য প্রতিষ্ঠিত ছিল এরা সবাই মহতাজ রথায় প্রভাবিত হয়ে গেল আর মহতাজ বক্তব্য হচ্ছে কোরআন মাফলুক কোরআন কি মাফলুক কোরআন শ্রেষ্ঠ ফলে আহমদা এবং তার ইল কিন্তু তিনি যে ফতোয়া ফটোটা এক চলবে মানুষ কি হনস করেন কোন কারণে শাস্তির কারণেও না এটি প্রমাণ আসলে हक विचल थे और एक क्षेत्र कह आपोष को विषय नज के दुनिया कारण से कारण लिखे मानी एक्ट आपोष कर लेकिन साथ दी कि दी कार चले आसेंटस्व सम्पत्ति ना अरे तक हर तक सात देते अभी মানে আমাকে আগামী মানে এই দিনে তুমি কি কোনো দায়িত্ব দিয়ে গেছে কিনা যে তুমি এখানে কাজ ছাপ করে কিছুটা তারপরে তুমি চেষ্টা করো আমি এখানে ছাপ দেওয়ার কেউ না তাহলে আমি ওই ব্যক্তির মতো কাল ওই ব্যক্তির মতো যে মানে বাজারে দাঁড়িয়ে আছে একজন লোক তার মানে মানে মর বিক্রি করার নিয়ে গেছে মলটা টাকা বিক্রি করলাম তুমি তারপর তুমি কি কত টাকা বিক্রি করতেছো কারণ কি তোমাকে এখানে কি করতেছে মানে অতিরিক্ত কর্মতৎপরতা দেখানোর কোন অবকাশ নেই ইসলামের মধ্যে কোন ব্যক্তিকে এই দায়িত্ব হয় যে সে ইসলামকে সাজাবে ঢেলে সাজা নিজের प्रचार प्रसार कर मूलत इमाम आदर्श सुन्नार अनुसरण क्षेत्र में कठिन परीक्षा मुखोमुखि परीक्षा शास्त्री बहन कर मिले नहीं सत्य कथा के करें नहीं तक जरा प्रतिभा कुरान मखलू इधन प्रमाण कर इतिहा मुछे गुजरात सुन्नर रोशन करपष्टे सुन्नर रस कारण पृथ्वीबाषी क्यों तरफ कथा स्मण कर যেমন পর্যন্ত তাদের ভালোবাসা থাকবে কিন্তু অসন্তুষ্ট হতে বলতে হবে লিখে নিয়ে আসছি তো এবং অসন্তুষ্ট হলেও কিছু করার নেই এটা সন্ধ্যার অংশে বাধা গোড়া হতে লিপতে এবং দলীয় সন্তীর্ণতা এবং দলীয় সন্তীর্ণতা আবদ্ধ হয় না लिप्तल हादी नहीं এটা হলো বিচারে মেনে নিলাম তার আমার এই ধরনের কথাগুলো আমাদের সবাই আছে এর চেয়ে বড় কথা নেই আর এটা আমাদের রসুল হাদিসের সাথে সবচেয়ে বড় অবস্থাপিত বুদ্ধ উল্লা সাল হাদিস কে ফুল ফুলান অমিতের বক্তব্যের সাথে তুমলা করার স্পর্ট কিভাবে আমাদের আসে কিভাবে আসে রসুলকে অঙ্গির মাধ্যমে বলেছেন আর দুঃশির মাধ্যমে কোনো বক্তব্য যে কোনো মানুষকে এসব বক্তব্য দিয়েছে না সেখানে ইমাম হত্যা কেন আমরা সম্মান করবো ইমামদের মর্যাদা আসবে কিন্তু তাদের কোনো হাজি গ্রহণ করার কোন গণতিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় নেই কেউ সব ব্যাপার তাদের আনুভূত্য করা যাবে শুধুমাত্র এটা আবিষ্কার করেছে শিয়ারা সবপ্রথম ইমামদের নামে নিজে শিয়ারা এদেরকে এই সময় ইমামও বলা হতো মর্যাদা কম হয়ে গেছে কিনা না কম হয়ে তার নাম উল্লেখ করে দিয়েছে কিন্তু ইমাম শব্দ ইমাম শব্দের আবিষ্কার হচ্ছে শিয়ারা সেরাই সবপ্রথম প্রথম শব্দ আবিষ্কার করে তার ইমামদেরকে পুজনীয় করেছে मासिम सब्यस्त करते हाँ इमाम जैसे तधान से इमाम जो बक्त्य सब वक्त इसलमिक विधान सियालामिक विधान शाम इमाम बक्त्य मध्य रही गजबूत कथा हमेशा शक्तिशाली कथा हम इमाम कथा इसे मौसम कथा हम इमाम कथा क्योंकि सुनिया अनुशन करतना क्योंकि जो, जो शिया सुनी उठा बसा आस आस सुनी आस्ते आस्ते आस्ते आस्ते सुनीजा दे सिया এবার আগে বলে যে কাজ করেছে সে কাজে চোখের সামনে দেখতে গেল এবং ফেরাহা দেখেনি আল্লাহ পানির মধ্যে কি করে দিলেন একেবারে নিষ্পেষিত করে মিশিয়ে দিলেন পানির সাথে সব শেষ হয়ে গেল চোখের সামনে দেখতে গেল নদী তার হয় বলতেছে যেসা তারা খুব পূজা করতেছে আমাদেরকে এরকম কিছুদ বানাই দাম আল্লাহকে বলেছে দেখলো আল্লাহ রব্দুল্লাহ আনীন তাতে মাত্র নদী থেকে উঠালেন পার করলেন আর নদীকে উঠেই বলতো যেটা ব্যবস্থা করে আল্লাহ এই কথাটা আর কিছুই না তখন বললেন যে হ্যাঁ আল্লাহাম এই যেমন আলহাম জা টানের মধ্যে তারা তারই কথাই একই কথাই ঠিক অনুরূপ ভাবে ওই লোক আজকে তারা মনে করতেছে যে হ্যাঁ আছে আমাদের কোথায় আমরা কিছু তৈরি ইমাম অমুক ইমাম ইমাম অমুক ইমাম অমুক এদেরকে অন্ধ অনুসরণের জন্য আমরা প্রস্তুত করলাম এদেরকে মনে হয় যেন মাসুম মনে করে অন্ধ অনুসরণ ব্যক্তির জন্য কোন অবস্থায় বৈধ নয় কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ আমার যত বদ আছে সবগুলো ইসলাম মনে করবে এটা কি হতে পারে এটা হতে পারে না এই তারা এই পঞ্চায়েত অনুসরণ করলো যে ইমাম নিজেদের জন্য এই সমস্ত ব্যক্তিদের সামনে ইমাম শব্দ ব্যবহার করা শুরু যে তখন থেকে এরা সত্যিকার অর্থে নিজেরা কেউ ইমাম হিসেবে দাবি করে নেই নিজেরা কেউ শিয়াদের মতো মিষ্টিভঙ্গি প্রসারও করতেন না এবং একজন তারা এদের মধ্যে কেউ এ কথা যায় না যে তোমরা আমাদের অন্ধ আনুগত্য করো কোন ইমাম বলেছেন আমার জানা নেই ইমামের বক্তব্য পাওয়া যায় না যে তিনি বলেছেন তোমরা আমার তাকলিফ আমার অন্ধপ্রসঙ্গ এটা কখনো বলেন নাই এটা আমরাই আবিষ্কার করে মানে আমরাই নিজেদের উপর বিপদে আনছি এবং নিজেরাই তৈরি করেছি এগুলো এক্ষেত্রে দলীয় এগুলো আমি आज के दलियों संकीर्णता इसलाम मध्य बहुत प्रभाव सृष्टि कर विभिन्न दल तैयारी इसलम नाम दल ए दृष्टिभंगी इसलम दिए आज के आविष्कार बहुन आगे छो तब एगोर जो क्षतिटा समस्त दलादल कारण इसमाम विभिन्न दल दल पर लाभ कर सठ परिचय रही है यह परिचय अनेकता मृत्यु पथे ইসলামে পরিচয় দিতে হবে ওই দলের মাধ্যমে পরিচালিত হবে যেহেতু ইসলামটা দলীয় কারাগে চলে গিয়েছে ইসলামকে বোঝানো হয় থাকে বিভিন্ন দলের মাধ্যমে এবং দলীয় গোয়ানি দলীয় অন্তত্বতা দলীয় সংকীর্ণতা ইত্যাদি মূলত সুন্দর অনুসারীদের মধ্যে থাকবে না থাকবে না তাহলে যদি দলীয় সংকীর্ণ সংকীর্ণতার মধ্যে নিজেকে ঘেরে দেন তিনি সত্যিকার বা সুন্দর অনুসরণ করতে পারবেন না এক্ষেত্রে আলী আমি চরিত্র আলাহ তীটা বলেছেন তিনি বলেছেন যে সত্যকে উদ্ঘাটন করার জন্য মানুষ বে আপনি সে পুলের মাধ্যমে চেষ্টা করবেন না অমুকের মাধ্যমে চেষ্টা করবেন না অমুক ব্যক্তির মাধ্যমে চেষ্টা করবেন না তাহলে আপনি ব্যক্তির সাথে রিলেটেড হয়ে যাবেন ব্যক্তি ইলেট ইসলাম হয়ে যাবে আপনার হকটাকে মতামত হকটাকে জেনে নাও মানে হকটাকে মানে উদ্ধার করার জন্য চেষ্টা করি ফলে সবাই আগে আসছে বিশাল একটা সমস্যা মানে কি বলবো মানে একটা বুঝতে হয়ে গেছে সেটা হচ্ছে আমার ঘরে হয়েছে আসানের মত হয়ে গেছে নামুজ বিল্লাহ নিয়ে মানুষ এসে যায় সকাল নাই বিকেল নাই মানে ছেলে নিয়ে কেউ নিয়ে কেউ সে নিয়ে নামুজ বিল্লাই তাহলে আমি তো আমরা আমি সে আমি জানি না কিছু এইসব বর্গ বলছি না আপনি একটা মানে সমাধান একটা চিন্তা অনেকটা কিছু আমি এইসব এইসব জানিনা মানে অদ্ভুত আন্দোলন অদ্ভুতর মানে কাণ্ড সেটা হচ্ছে মানে তো মেয়ে নিয়ে আসতেছে কেউ এটা সেটা আসতেছে বা নাম্বার দিয়ে দিয়েছে মানে বাসার মধ্যে মানে আসে চলে আসে এবং তার মানুষ মনে হয় এই বিষয়ে একটা কিছু মানে অনুসমাধান দিয়ে দিবেন আচ্ছা না আমার আমি এই কিছু একজন নিছক আগে নামাজ মানে মোটেও পড়তো না বুঝতে পারতো এখন টেলিভিশনের দেখে নামাজের জন্য একটা আকর্ষণ তৈরি হয়েছে একটা মহিলা এখন তার জামাই সহ আত্মীয় সহ না সবাই মিলে নিয়ে আসতে যে সার এই মহিলাদের আমার বাচ্চারি আসছে আমি বললাম যে বাসায় নিয়ে যান কি জিনে ধরে নাই আপনারা বুঝতে পুল করে ফেলছে নাকি একবার ওনার অবস্থা থাকতে দেন আপনার সামান্য তারা অতিরিক্ত মানে नाम हटा नाम सूत्र उन्मोचन कर चेस्ट कर लेना बड़े विभ्राट तैर एवं सुंदर एक क्षेत्र मानी व्यक्ति के मजने बड़ अंतर मन कर ব্যক্তি মাঝখানে কারণ হক আল্লাহ হব্বুল আহমের পক্ষ থেকে আল্লাহ হক দি তারা নামের মন্তরী হক শত্রু যেটা সেটা আল্লাহ কোন ধরনের তোমাদের সৌন্দর্য সংশয়ের অবকাশ নেই সেই পক্ষে যাওয়ার কোন অবকাশ নেই এজন্য জন্য হক যেহেতু আল্লাহ আব্বুল আহমের পক্ষ থেকে হকের অনুসরণ করতে হবে সরাসরি এখানে মাঝখানে একটা অন্তরায় তৈরি করবেন মাঝখানে মাঝখানে অমুক এনে আসবেন তাহলে সত্যিকার আত্ম হকের পথে এটা সবচেয়ে বড় ধরনের অন্তরায় যদি হবে আর এ কারণে মূলত আমরা দেখবো আজকে মুসলিম উম্মার ঐক্যের কথা বলা হয় সাম্যের কথা বলা হয় মুসলমানদের সংহতির কথা বলা হয় কিন্তু সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা বলা হয় না সেটা হচ্ছে একসাথ করার পক্ষ হচ্ছে আপনার সেটা হল সুন্দর অনুসরণ সুন্দর ব্যানারে শুধুমাত্র এটা একসাথ হতে পারে আর কোন বেনার পৃথিবীতে নেই আর কোন ধরনের স্লোগান পৃথিবীতে নেই যে স্লোগানে অথবা যে ব্যানারে এই মুসলিম উম্মা একসাথ কারণ কৃষি ভিত্তিতে একসাথ হবে কোনো ব্যক্তিতেভক্ত হয়ে গিয়েছে বিভিন্ন ভূম বিভক্ত হয়ে গিয়েছে সুতরাং এটাকে যদি একসাথ করতে হয় এটাকে যদি তোহিত করতে হয় একই প্ল্যাটফর্ম যদি হয় তাহলে একটাই পথ সেটা হচ্ছে সুন্দর অনুশীলনের দিকে তাদেরকে আহ্বান করতে হবে আর তাদের দাওয়াতের ক্ষেত্রে পুরো ধরনের অন্য নাম ব্যবহার করতেন না পুরো ধরনের ভিন্ন নাম ব্যবহার করতেন না সুনরাম অনুশারী যারা হবে তাদের ভিন্ন নাম হবে না তাদের এইটা এই একটা দোল এই একটা দোল এই একটা দোল মানে এখন দেখবেন যে সুনামী যায় কেউ রবি গুরু কেউ এই গুরু কেউ সে গুরু মানে বিভিন্ন মানে এখানেও ব্যক্তি পূজা এসে যাচ্ছে ব্যক্তির প্রাদান্য এসে যাচ্ছে মূলত সুন্নার যারা হবে তাদের একটাই নাম হবে আমরা একটা বঙ্গি তার কোনো নামে নিজেদেরকে পরিচয় দিবে না ইন্ডলাস অথবা ইসলাম অথবা আল ইমান এর পরিচয় ছাড়া তাদের পরিচয় হচ্ছে এগুলো ইসলামের পরিচয় শূন্য অন্য কোন তাদের নেম প্লেট থাকবে না এই দল অমুক দল প্রমুক দল নেম থাকবে না মানে হক্কানি দল বের করে যত দল বের বৃদ্ধি করতে পারেন কয়েকজন এসে আমার কাছে আমার সাথে সে বললে ভাই আরেকটা হক্কানি সত্যি সারি দল বের করে শূন্যার দিকে যদি আহ্বান করে সে এই ব্যানার আবিষ্কার করবে না এই ব্যানার নাম দেবে না সেখানে শূন্যান ছাড়া অন্য কোন স্লোগান থাকবে না সুনার এসে এই পরিষয়ে পরিচয় দিতে হবে এরপরে পনেরো নম্বর যেটা হচ্ছে শুরু করে হবে তারা সর্বদা প্রজ্ঞা কোমলতা নম্রতা ও উত্তম উপদেশের মাধ্যমে ক্ষমতাশীলদের ও শাসকদের উপদেশ দিবেন শাসকদের সাথে তাদের তা আমলটা হবে উত্তম উপদেশের মাধ্যমে কারণ কোন যুগেই শাসক গোষ্ঠী মানে লাঠি যদি আপনার হাতে থাকে তারা আপনার মানে যে কোনোভাবে মেরে দিতে পারে এ আশঙ্কা থেকে যায় এজন্য শাসকদের সাথে আচরণটা হবে নম্র কোমল ভাবে তাদের সাথে কঠিনভাবে আচরণ করলে মুসলিম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এক্ষেত্রে বিদ্বেষ চালানো উস্কানিমূলক বক্তব্য অপমান ও লাঞ্ছনত বক্তব্য বক্তব্যের মাধ্যমে তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করবে না কোন সময় সুন্দর অনুসরী কোনো তাদের সময় বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকৃতির বিভিন্ন স্বভাবের বিভিন্ন চিন্তাধারার এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মন মগজের শাসকরা ছিল না যেমন না কিন্তু কোন সময় তারা শাসকদের অবস্থা নেন নেই যে অবস্থার কারণে সবচেয়ে বেশি মুসলমানদের ক্ষতি হয়ে যেতে পারে এই কঠোরতা কখনো মুসলমানদের মানে মুসলমানদের জন্য তারা নিতেন না তারা শিখতে নরম ক্রমণ তজ্ঞা ইত্যাদি সহনশীল নীতির অনুসরণ করতেন তাদেরকে উপদেশ দিতেন সেটা উপদেশ যেখানে উপদেশ দেওয়ার মতো সেখানে উপদেশ দিতেন এমনকি শাসকদেরকে উপদেশ দেওয়ার পাশাপাশি তাদের জন্য দোয়াও করতেন ইমার আহমদুল মোহাম্মদ তাকে শাস্তি দেওয়া হচ্ছে তাকে বন্দী করা হয়েছে জেলখানায় কিন্তু তিনি শাসকদের জন্য দোয়া করতেন এটা আল্লাহ রাবুল আলমের কাছে কারণ এদেরকে আল্লাহ তারা যদি পরিবর্তন করে দেন তাহলে পরিবর্তন করেছে ক্ষমতা আছে ঠিক কিনা আর আমার পরিবর্তন করছে কিনা আমাদের দেশে আলম আলাম বিশ্বাস করে না একটা আলমের বক্তব্য আমি দেখলাম যে কি কাছে না মুসলমান তাও কামিয়ে না বক্তব্য থেকে সে সরকারকে এক্ষুনি নামা দিবে মানে হাত দিয়ে না পা দিয়ে নামা দিবে মনে যে না সরকারকে সেই প্রতিষ্ঠা করেছে সেই নামা দিবে না আমার পক্ষে দিচ্ছি এটা কি আসলে বক্তব্য না। যদি আল্লাহ তার কাছে বলতো তাহলে এটা সবচেয়ে বড় ভালো কথা হতো জানে নাই আসলে ইসলাম সম্পর্কে না জানার কারণে যে আমাদের এবং যেই মানে আমাদের বিভ্রান্তি এরা এখন শেষ নেই বরং আলমদের মুখে এমন বক্তব্য শুনি যে বক্তব্য শির কি বক্তব্য মনে হয় মনে হয় বিশ্বাস করে না যেগুলো আল্লাহর কাছে বলা দরকার মানুষের কাছে বলে কোনো লাভ নেই লাভ আছে মানুষ করতে পারবে কিনা কিচ্ছু করতে পারবে না অথচ ইমাম আহমদুল আহমুর রহমতুল্লাহ যে মানে আল্লাহ আবুল কাছে বলেছেন আল্লাহ তালা পরিবর্তন করে দিয়েছেন কি এরপর মামুন রশিদের শেষ মানে মামুন সম্পূর্ণ সাপোর্ট করে গেলেন সমস্ত শিয়ার তালা মানে পালিয়ে গেল রাজধানীর একজন মানে প্রবেশ করার অধিকার থাকলো না शब्द हैल्लाहर का नाचे निजे मैं मुखर बक्त्यम जिस लाभ है कारण एखेन कल रही है এটা আমাকে বিশ্বাস করতে হবে এখানে একজন পরিবর্তনকারী আছেন কিনা না পরিবর্তনকারী আছেন সুতরাং এই কাছে আমাদেরকে কি করতে হবে ধারণা দিতে হবে তার কাছে বলতে হবে তেমনিভাবে আমার চেষ্টা আছে তেমনিভাবে এই পরিবর্তনকারী কাজ আমাকে বলতে হবে সেক্ষেত্রে আসলে মানে বিভ্রান্তি উসলামিমের বক্তব্য তারপরে অপমানজনক বক্তব্য এগুলোর কোনো মাস নেই আমি এগুলো কোনো দেখি না ইসলামে যাতে পছন্দ না এবং একই কথা সেটা হচ্ছে সুনারীরা জনগণকে শাসকদের বিরুদ্ধে বিভাগ সৃষ্টি করার কাজ করেন এরা আহমদ মোহাম্মদ আহমদুলাই যখন জেলখানায় তখন মোহাম্মদ নসরাল মরুজির উনার কাছে গেলেন গিয়ে বললেন যে আমি কি লোকদের দায় গ্রহণ করবো এই মর্মে যে মানে সরকার আপনার প্রতিবাদ করবো কিছু বলবে না এর জন্য কেউ কারো কাছে কিছু বলবে না কারণ তিনি বুঝতে পারে যে পক্ষ থেকে একটা যদি আমি সত্যিকার ভাবে যদি উত্তীর্ণ হতে পারি शुभाना मर्जा कर ले क्षतिग्रस्त मुसलमानित रक्त प्रवाहित हो मुसलमान आज के रक्त प्रवाहित हे कि कारण हत्या हे निहत हर को इतिहास कारोकाश नहीं दल कारो का नहीं मुसलमान आज के निहत हो जा मुसलमान और मुसलमान जवाबार विषय उम्मारा मुस्लिम उम्मार नालाक सृष्टि करते ही भलो जाने तरह जाना नहीं मध्यम बड़े उम्मार क्षति हो जाए सत्य कथा हमारे बड़े विभेदी हो उम्मार सबसे बेसि क्षतिग्रस्त हो আর উম্মার মধ্যে বড় ধরনের সৃষ্টি করা উম্মার মধ্যে বড় ধরনের বিচ্ছিন্নতা অনৈক্য সৃষ্টি করা এবং উম্মার মধ্যে বড় ধরনের মতামক তৈরি করে গ্রুপিং তৈরি করা ইত্যাদি মূলত সুন্দর অনুষাদের কাজ নয় এটা হচ্ছে মূলত আহলুল বেদা আহলুল আহ্বাইয়ের কাজ বেদাহাতের কাজ বেদাহাতীদের কাজ প্রবৃত্তির অনুষায়ীদের কাজ প্রবৃত্তির অনুষায় মূলত ইরান উম্মাদ বিচ্ছিন্ন করেছে আর এই কাজ টিপু প্রতি যদি আমরা তৈরি অবস্থা হতে আমরাও না কারণ হল বেদাহাতি বেদাহাতে পারে তখন বেদাহি কাচ্ছে উম্মার ঐক্যই ছে বেদাকে প্রতিষ্ঠায় মহামূল্যবান উম্মার ঐক্য নষ্ট হোক এতে কিছু আসে আসে যায় না কিন্তু আবার আজানের পরে তিনবার আসালাতামে কেসুল্লাহ এটা ঠিক আছে কিনা এটা হচ্ছে তার মন কথা এটা প্রতিষ্ঠা করতে হবে পুরা উন্মার নষ্ট হয়ে যাক উমার রক্ত প্রবাহিত হয়ে যাক এটা তার কোন টেনশনের বিষয় না মুসলিম উম্মার এই স্বার্থে এবং সুনাম অনুষ্ঠান যারা করেনি তারা জালিন শাসকদের সাথেও তাদের একটা সক্ষতা তৈরি হয়েছে সুন্না করার জন্য সুন্না অবস্থা নেওয়ার জন্য আপনি দেখেন মমতা গিয়েছে इमाम चाप सृष्टि सरकार देखा जाए सरकार लोकार मैं सरकार किसी फिर कार लोका मन करें কিভাবে এখন যায় সমস্ত সবকিছু করা যায় কবর বুঝাই জয় জয় জয়ের গান দেওয়া যায় এটা হচ্ছে মানে সুযোগের কারণে বুঝে আসছে কিনা সরকারের সুযোগ পালেই আহ মানে ওর আহ বেদাতের অনুসারী পদ্ধতি অনুসারীরা এটা সুযোগ পেয়ে কি করে এই ধরনের কাজ করে জালিমদের সাথে তখন কাজের জন্য লাগিয়ে দেই এবং এদেরকে দিয়ে তারা নিজেদের মানে পথকে সুগম করে নেয় আর এই ক্ষেত্রে তারা সুন্নার অনুসারীদেরকে চেষ্টা করে সর্বোচ্চ ভাবে भांति कष्टत्य पचबे क्योंकि हिदायत आलो तरज करा विषय সবাই একমত হয়ে যায় তারপরে বুঝতে হবে যে এটা বিভান্তি নেই সকল সুনারপন্থীরা একসাথ হয়ে গেছে সকল সুন্দর অনুসারীরা একসাথ হয়ে গেছে ওরা উন্নত একসাথ হয়ে গেছে কোন একটা বিষয়ের উপর তাহলে বুঝতে হবে যে এটা হেদায়তের বিষয় এখানে বিভ্রান্তি নেই কিন্তু উন্মতের এক ব্যক্তি যে সময় হতে পারে যে কোনো সময় ভুল করতে পারে না কখনো বিভ্রান্তির উপর একমত হবে তাহলে গোটা উন্নত যে বিষয় উপর একমত হয়ে যাবে বুঝতে হবে সেটা এদায়তের বিষয় সেটা এদায়তের বাইরের বিষয় নয় এ কারণে শিল্প সারিভীর জনক আলেন বলেছেন যে বলছিল যারা আইতুম উলামা মিন আহল সুন্নাহ যদি জামা হলো على আমর تعلم انه حق وانه هو الامر الذي اراده الله যখন জানতে পাবে যে আহল সুন্নাহর জামাতর সমস্ত আলেমরা একটা বিষয়ে ঐকমত্য পৌঁছে গিয়েছে এটা বিষয় কি যে ঐকমত্য পৌঁছে গিয়েছে فعلم انه حق এরা জানেন ও যে حق সেবিত বিরুদ্ধে সেবৃত ইউনিয়নের যখন আফগানিস্তানে মানে যুদ্ধ শুরু হলো তখন সমস্ত সুনীব হক এটা জিহাদ ছিল কিন্তু ইহাকের যে যুদ্ধ হলো এখানে যে সুন্দর সুনামপন্থী সমস্ত আলো একমত হয়েছে কিরা এটা জিহাদ একমত হয় নাই দেখে দেখছেন কিরা একমত নাই এখানে দিদি বিরক্ত হয়ে গেল যেহেতু আল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন বিদ্যমান ছিল এই জন্য সবাই আর একমত হয় নাই দেখেছেন সবাই আর একমত নাই একটা উদাহরণ দিলাম জাস্ট একটা উদাহরণ দিলাম যাতে আমরা বুঝতে আসলে সত্যিকার অর্থে মানে সুনাপন্থী ওলামায় কালাম যদি কোনো বিষয়ে সবাই একমত হয়ে যায় তাহলে বুঝতে পারি এটা এর য়ে এরকম অভিশারী এরা অভিশারী সূন্যপন্থী আলমদায় কোরআন কখনো কোন সময় কোনো যুগায় কোরআন এবং হাজি বিপক্ষে একমতে ঐক্য মতে এটা কখনো হবে না এটা কখনো হবে না এই ধরনের ইজমা যদি কেউ বর্ণনা করে থাকেন তাহলে বুঝতে হবে এটি সুননা ভিত্তিক ইজমান কেউ ইজমান যায় ইজমা হয়ে গিয়েছে সমস্ত ওলামের যে আমার বিশটা কাজ ছিল বলবো এটা ইজমান ইজমা হয় নাই ইজমা হয় নাই যেটা আলী পঞ্চী বক্তব্যের মধ্যে সুননা এর অনুসারে আলিমরা কখন কখনো মানে কেউ প্রমাণ করতে পারবে না হেদায়তের বাহির সংশয় এর মধ্যে কখনো আসার অবকাশ থাকে না তা আমরা মনে হয় আজকে আলোচনা এখানে থামবো মূল কথা যেটা আমরা যে কথাগুলো বলেছিলাম সেটা হচ্ছে মূলত সুন্দর ব্যবসায়ীদেরকে প্রতিগুলো মৌলিক বিষয় তাদেরকে তাদের গুণাগুলি রয়েছে যেগুলি থেকে বুঝতে পারবো যাদের তারা শূন্যার অনুসারী ইস্তেহাদের ক্ষেত্রে তাদের একটা উদারতা আছে তারপরে যে বিষয়টা আমরা বলেছি সেটা হচ্ছে তাদের মধ্যে দলীয় সংকীর্ণতার ক্ষেত্রে দলীয় সংকীর্ণতা গোয়ামি ইত্যাদি তাদের মধ্যে থাকবে না কোরআন এবং হারিসকেই তারা সবচেয়ে বেশি মজবুত মনে করবে দলীয় দৃষ্টিভঙ্গির উপরে মানে উত্থী মনে করবে এরপরে তারা আপসহীন হবে শূন্যার ক্ষেত্রে তারা আপোষ করবে অথচ সেই শূন্য অনুসারী এটা দাবি তারা আসলে কোন সুযোগ নেই তারপরে তাদের আচার আচরণ সরকারের সাথে যেটা হবে সেটা হচ্ছে অত্যন্ত কোমলভাবে হবে সেখানে কোনো ধরনের মানে কঠিন অবস্থান তার যেটা মুসলিম উম্মার আস্তাহাতে হবে না মুসলিম উম্মার কোনো ফায়দা হবে না সেখানে কোনো ধরনের কঠিন অবস্থানে তারা যাবে না এরপরে তারা কোনো অবস্থাতেই এমন কোনো বিষয়ের উপর ঐক্যমত্য বসবে না যেই বিষয়গুলো মূলত ঐক্যমত্য পৌঁছাটা বিভ্রান্তিক এরকম বিষয়ে তারা কখনো ঐক্যমত্য পৌঁছবে না যদি কোনো বিষয় শোনা অনুসারী যা ঐক্যমত্য পৌঁছে তাহলে বুঝতে হবে যে সেটা উপরেই सबा सामग्रिक भाव हृदायत ओक्यम पैदल लाभ करना चेष्ट कर पॉइंट रही है षोलो पर्त ग अर्धेक पर्त सतर पर्त ग तो आशा कर बाकी आलोचना करबो अथवा चले जाब कार आलोचना दीर्घये तो দেখি সামনে আলোচনা এটা ছাড়া বাদ দিয়ে আমরা পরে স্টেপে যেতে পারি আল্লাহ সোহান না তো কঠিন হল ছা যদি জামাত সালাত না হয় তাহলে কেউ যখন ফরজ সালাত আদায় করে তখন তার সাথে যুক্ত হলে তো একামত সালাই চালাত পরবর্তী বুক এসে যদি তার একামত দরকার নেই কারণ এটা জামাত হিসেবে শুরুই এখানে জামাতটা হচ্ছে গ্রহণের মাধ্যমে এই জন্য এটা জামাত শুরু না হওয়ার কারণে একামত সত্য নেওয়ার জন্য নিঃসন্দেহ কঠিন প্রশ্ন এনার্জি ড্রিঙ্ক কি হালাল এনার্জি ড্রিঙ্ক মধ্যে যদি অ্যালকোহল মানে দিকটা যদি না থাকে তাহলে হালাল কোন সন্দেহ अल्कोहले थाके, अल्कोहले मात्रा, मात्रा पर है पानी क्षुद्रम कंटमेशर तबाक्ल्स चिकित्सा पद्धति हिसाब से ग्रहण कर सम्पर्क दया चारित मना ইসলাম থেকে মানুষদের বের করার ইসলাম থেকে বের করা আরেকটা পলিসি পয়েন্ট মেথড এর মাধ্যমে যে মেডিটেশনটা আবিষ্কার করা হয়েছে এটা মূলত এক সময় মানে এটা যোগ ব্যায়াম যেটা এটা এক সময় এটা মানে পরিচিত ছিল এটা ধর্মীয় বাদত হিসেবে বৌদ্ধ ধর্মের একটা এ পরিচিত হিসেবে পরিচিত ছিল এবং সেই কয়েকটা ধর্মকে এক মানে একসাথে কাস্টমাইজ করতেছে বুঝলা কম্পাইল ধর্ম যেটা দিন এল্যাহির মতো আর একটা তৈরি করতেছে এখানে আপনি খ্রিস্টান থাকেন আপনি মিউজিশিয়ান করতে পারবেন আপনি হিন্দু থাকেন আপনি মিউজিশিয়ান করতে পারবেন মুসলমান না হিন্দু না হ্যাঁ ভাই আপনি যে যাই খুশি তাই পারবেন এর অর্থ হচ্ছে আসলে এটা একটা বড় ধরনের বিভ্রান্তি এবং এটা এবাদত এবং এই বাদতটা মানে যদি কেহ এভাবে করা থাকে তাহলে সে শীতের মধ্যে হলো আর এটা সবল কঠিন বিষয় বিষয় আপনারা করেছিল মানে আমি এটা ইতিহাস করেছিলাম দেখেছি যে উনিশশো বাষট্টি সর্বপ্রথম প্রতিষ্ঠা করে মানে এই পদ্ধতি এবং পরবর্তী ধরা ইয়ে যে এটা একটা ইহুদিদের একটা প্রতিষ্ঠান মানে এটা সর্বপ্রথম প্রাইজ করে এবং এর মাধ্যমে বাংলাদেশেও মানে বহুদিন পরে বহুদিন পরে আসতে বাংলাদেশে আসছে এতদিন পর আসতে বহুদিন পর উনিশ থেকে বেশি দিন হয় নাই বহুদিন পর এসেছে কিন্তু আসছে যে মানে মোটামুটি সেজে গুজে আসছে হ্যাঁ মোটামুটি সেজে গুজে আসছে বুঝলেন বিভ্রান্ত বিভান্ত করার জন্য যতগুলো দিক আছে সবগুলো দিক মোটামুটি সাজায় বুঝায় নিয়ে আসছে আপনাদেরকে খেয়াল রাখবেন খুব কঠিনের বিষয় কিন্তু এবং আল্লাহ তালা আমাদের সবাইকে বিভ্রান্তি থেকে রক্ষা করুন অনেক মানুষ আছে যারা মানুষকে দেখে তার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে বলে অনেক সময় তার সঠিক হয় এর কারণ কি ওই আন্দাজে যদি মিষ্ মানে আন্দোলন যদি দেখার মধ্যে মানে ইয়েস করে আপনি যদি না তার মধ্যে দশটা সহি হয়ে গেছে আর কি সেই হয়ে গেছে আর কিচ্ছু না এটা মানে হয়তো পাঁচ হয়ে বলছে আর এগুলো লোকেরা মানুষের মানেই হতে পারে যেহেতু মোদি হাতে খেয়ে খেসি খেয়েছেন আপনার ডায়াবেটিস একটা বলে দিলো এটা অবস্থা বুঝে আসতো আপনাকে অবস্থা পরিবেশ দেখেই বলে দিতে পারে এখন আমার যদি বলি ডায়াবেটিস আসে যদি এর মধ্যে কোন বিষয়ের প্রতি সহি মানে মানে আপনার মানে মিলে যায় তাহলে বুঝতে হবে এটা এমনি কাত্তালির কি মিলে গিয়েছে এটা তার জ্ঞানের কারণে মিলে যায়নি এটা সে এর মাধ্যমে বলেছে করতেই বলে এটা কোনো জ্ঞানই না শুরুতে সাথে সম্পৃক্ত হয় দুইটা জিনিস এটা হচ্ছে এইজমা আর একটা হচ্ছে ক্লাস এইজমা এবং ক্লাস এটা সম্পৃক্ত হয়ে পড়ার এবং আবিষ যদি এটাকে সাপোর্ট করে বুঝে আসছে কোরআন হানিস যদি সাপোর্ট না করে এর কোন মর্যাদা নেই ইসলামের মধ্যে শুধু কোরআন এর সমর্থনের উপরে বিষয় অংশগ্রহণ করে আকিদা যদি সাব্যস্ত হতে হয় তাহলে সেটা সরাসরি কোরআন এবং মাধ্যমে সাব্যস্ত হতে হবে কারণ আকৃদার ক্ষেত্রে কোন ধরনের ক্লাসের মাজাল কোন অবকাশ ইসলামের মধ্যে নেই অন্যভাবে আকিদার ক্ষেত্রে কোন ধরনের ইজমা এর কোনো অবকাশ নেই ইসলামের মধ্যে যে একমত হয়ে আগে দেখাগ্রস্ত করে দিবে শুধুমাত্র সর্বপ্রথম ওই যে ইহুদি যে খ্রিস্টান হয়ে নাম তার বল যে মানে ইহুদি খ্রিস্টান হয়ে সর্বপ্রথম মানে খ্রিস্টান ধর্মের এটা আবিষ্কার করে এবং দেখা যায় সেখানে কতগুলো যে তা তৈরি করেছে আমরা যে ইতিহাস পড়েছি সেখানে দেখা গেছে যে তারা তাদের পাঠিয়ে বসে কিছু ইসলাম মানে তাদের দিন আর কি খ্রিস্টান ধর্ম বানিয়ে ফেলেছে তারা একমত হয়ে এগুলো বলতো এই আকিদাগুলো তখন ছিল না ইসায় অনুসারী হাওড়ি যারাও জানতো না এগুলো তারা পরবর্তী সময় কিন্তু মোহাম্মদ সাল্লা অনুসারী কখনো আকিদার মনিক বিষয়গুলো একেবারে লস ল সময় হাজি মাধ্যমে সাব্যস্ত এগুলো কিন্তু কোন জনার নেই কেউ যদি ইস্তালের নামে বিদাত সাপোর্ট করে এবং দলিল রিজেক্ট করে তাহলে তার ব্যাপারে কি অন্য সাবধান করবো নাকি আমরা এটা প্রশ্ন বলতে কি মানে বেদাত ইসলামী শরীরতের মধ্যে মানে গরহিত এবং বেদাৎ ইসলামী শরীর মূলনীতি দিয়ে আছে এই মূলনীতিতে যে আমাদের এই দিনের মধ্যে যেটা দিনের মধ্যে ছিল না সেটা প্রত্যাখ্যাত মূলনীতির পর যদি কোনো কাজ কেউ সাপোর্ট করে সেটা ইস্তেহার কখনো হবে না সেটা কখনো ইস্তেহার হবে না ইস্তেহারটা হচ্ছে আমরা যেটা বলেছি সেটা হলো এমন বিষয় যে বিষয়ে শরীয়তেও দলি এবং বুঝার সাথে শান্ত সরিয়ে দরিয়াচ্ছে যখন কোরআন তেলাগত করা হয় তখন তোমরা কোরআন চুপ হয়ে যাবে ইস্তেহাত জন্য কোনো অবস্থাতে ইস্তেহাদের কোন সুযোগ নেই এবং ইস্তেহার কখনো বেদাহাত সাপোর্ট করে না কেউ যদি করে থাকেন তাহলে ঈসন্দে তিনি গুণ করেছেন আর যদি এটা প্রমাণিত হয় যে বেদাৎকে ইস্তেহাদের মাধ্যমে চালিয়ে দিচ্ছে মনে মনে সুরে ভাতে পড়েন তখন আমরাও কি সুরেফাতে পড়বো একেবারে সোটা কথা প্রশ্ন আসার কথা না এখানে ক্লাস চলতেছে এখানে এই প্রশ্ন তো মানে প্রশ্ন আমরা যে কাজ এই তো মানে পুরো বাংলাদেশে কোথাও হচ্ছে না জানেন কিন আপনার শুনে এগুলো খুবই সর্বোচ্চ মানের ক্লাস হচ্ছে সাব্যস্ত হয়েছে যে কোনো একটা বসলি সূন্য দেওয়া হয়ে যাবে ব্যাঙ্কার চাকরি করার ব্যাংক চাকরি করার বৈধ বৈধতা কি ইসলামী ব্যাংক সম্পর্কে আপনার বক্তব্য কি ব্যাংকে চাকরি করা যদি সুদী ব্যাংক হয় থাকে কমার্শিয়াল কনভেনশনাল ব্যাংক ট্রেডিশনাল ব্যাংক এগুলোতে চাকরি করা হারাম আর ইসলাম তারা সুদের ব্যাপারে মানে তাদের এই ঘোষণা স্পষ্ট হয়েছে যে তারা সুদ ভিত্তি কাজ করে না যেহেতু সুদের সাথে কারণ মানে সুদ ভিত্তি কাজ করে না এই ঘোষণাই যথেষ্ট এখন সেখানে আপনি তারা সুর করে কোথায় কোথায় সুদ আছে সেভাবে তারা কিন্তু আপনার দায়িত্ব जैक मान सरिया क्या करते ये जथेष मैं एक व्यक्ति जो आपके हालाल हालाल मैंने हाल क्या चापर बापर चाकी की मेरे चापनी मैंने देशे थकें मुसलमान जो जल्द कर हालाल पद्धति हालाले हालाल मान ए भाई जल्द कर विश्वविद्यालय बढ़ना आल्लापुर पश्चिम दिखाएं এগুলো এগুলো ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামী আলেমরা এই ধরনের বক্তব্য না না এটা মুস্তফা বলেছেন কিন্তু মানে শুনে সাব্যস্ত হয়ে বি সরাসরি এটা লোক মুখে শোনা যায় যারা দূরপন্থী তাদের নাকি সালাম দেওয়া যাবে না লোক মুখ না যায় ঠিকই কিন্তু তাদের তারা যদি কর্তব্য রাতেই না হয় কবর পূজারি না হয় তাদেরকে সালান দিতে পারেন আবার যদি তাদের পোশাক দেখে বোঝা যায় যেমন সরময়ের তাঁকবি দেখে বোঝা যায় ঠিকই বলছেন আর বাজার বাড়ি নিয়ে তাঁকবি দেখে বোঝা যায় ঠিকই বলেছেন মাথায় মাথা একটু বিশ্ব দেখলে বুঝা যায় যে কে কোন পন্থী এখন একটা সহজ হয়ে গেছে আলহামদুল্লাহ মানে জন্য আল্লাহ তালাকে বেদাতে নিদর্শন দিয়ে দিয়েছেন আল্লাহ রব্দুল থেকে বোঝা যাবে তারপর কি তাদের সালাম দেওয়া যাবে হ্যাঁ তাদের সালাম দেওয়া যাবে সালাম দেখে আপনি সালামে সহ পেয়ে যাবেন সে আল্লাহ রবহাম তার জন্য আপনার দোয়া কবুল করবে কিনা সেটা মানে তার বিষয় আল্লাহ মানব তারা হয়তো এদাতির জন্য কোন দোয়া কবুল করবেন না तो गए गए गए गए को से व्यक्ति के सरामा मैं बेपारे সরাসরি মানে নিশ্চিত হয় যে সেই বেদাহাতি এবং আহ্বান করে বেদাহাতের কাজেই সে লুপ্ত আছে না এখানে না নিয়ে গেলাম শেখ আলী আব্দ হুজাই আমি সাথে গেলাম আমি আপনি এখানে ছাত্র জেনে যাবেন এবং শেখ বিশাল ভাবে শেখ শেখে টুভি দেখেই শেখ আব্দি বললি কি তো দাতির সাথে আমি কিভাবে কথা বললো খালি জান কথা বললো ওরা আসলে কিন্তু দাঁতের বিরুদ্ধে তার বেহু বেহু রয়েছে দাঁতের বিরুদ্ধে কিন্তু মাথা টুপি খেয়ে দিয়েছে টুপি খেয়ে দিয়েছে আমার বলতে আপনি টেলিভিশনে আসেন টুপিটার ঘরে সাদা মাথা টুপিটার গান সুন্দর লাগে না আপনি সুন্দর না লাগলেও আমার না ज्जा स्तम स्पर्श कर लेना मानी जो एम भाव स्पर्श करे स्पर्श कर सरस কি ডাক্তার যদি স্পষ্ট করে উজু ভাঙবে না স্পষ্ট করলে ভাঙবে ডাক্তার সাহেব যদি সরাসরি স্পর্শ করে কোনো কাপড় ছাড়া অবশ্যই উজু করতে হবে কি রক্ত জন্য নয় মানে উজ্জ্বাঙ্গা মানে এটা শুধুমাত্র যাত কিসবিল্লাহ সরাসি যে যুদ্ধ এ যুদ্ধের ব্যাপারে বলা হয়েছে যেহেতু কাতালা শব্দ এসেছে কাতালা শব্দরা জিহাদ বুঝায় না শরাসি বুদ্ধি অবতরণা যে বুঝায় তাকদীর দিবে না এদিক থেকে বলতে হবে কি লেখা আছে জামাতে সালাতে আদারিকালে মুক্তাদি কি তাকদীরatul ইহরাম ব্যতীত অন্যন্য তাকদীর দিবে না সুযোগে তাকদীরatul ইহরামের মাধ্যমে যে কি মুতাজ্জির জন্য ওয়াজিব হ্যাঁ মুতাজ্জির জন্য এটা ওয়াজিব না ওভারলপ মুক্তাদি তাকদীর ইহরাম দিবে না অন্যগুলো তোমরা দাড়ি দাও সওয়ার ছোট করো ওখাল এবং अग्निपुजारब्धासन करो अग्नि पुजारव जान करो रसुल्लाहम्मी गादी में मस्जिदे जाते आदायल्ला हादी एम আহল্লাহাদ সুনার অনুসরণ করা হয় আহল্লাহাদিস বলা যাবে কিনা আহল্লাহাদিস বলা যায় যারা হাদিসের চর্চা করে হাদিসের জ্ঞান নিয়ে আলোচনা করে তবে আহ্লি হাদিস বলা হতে এক সম্ভব কিন্তু আহ্দ হিসেবে দল তৈরি করা বা আহিস হিসেবে নিজের আত্মপ্রশংসা বৃদ্ধি করা এটা যায় নিজেকে আমরা আল্লাহিস মানে নিজের প্রশংসা নিজে করা এটা যাইজ দি হাদিসের অনুসরণ করা উত্তম কাজ তবে আহ্লা হাদিস নিজের প্রশংসা করার জন্য বা অন্য কোন উদ্দেশ্য হয় দুনিয়ার উদ্দেশ্য হয় তাহলে আর দুনিয়ার উদ্দেশ্য হলে দেখা যায় যে আরো অতিরিক্ত আরো অতিরিক্ত আরো অতিরিক্ত চার পাঁচ গুণ অতিরিক্ত হয়ে গেছে আর আপনারা নতুন গুলি কেতনা তৈরি করেন আসলে দুনিয়া স্বার্থ আখে কোন মাস না এটা গ্রুপ ওটা গ্রুপ সেটা গ্রুপ নয় এত গ্রুপ কেন ইসলামের সাথে কোন সম্পর্ক নেই ইমরাম সাহেবকে মুসাল্লাই দেখে কি মুসল্লিগর নামাজে দাঁড়াতে পারে ইমরাম সাহেব যদি না আসে তাহলে মুসল্লিগর চোখে দেখা সত্তরে চোখে দেখা সত্ত্বে চোখে দেখা সত্ত্বে তাই ইমাম সাহেব সাহেব সামনে আসবে জন্য দাঁড়াবে এটা হলো হূমিভেতির ওষুধ খাওয়া যাবে কিনা হূমিভেতির ওষুধের মধ্যে নাকি অ্যালকোহলের মাত্রা অনেক বেশি সেই ফটো আর ভূমি ভিত্তিক ডাক্তার সাথে আলোচনা করছি ডাক্তার বলছে যে এমন মাত্রা যে মাত্রা আসলে শুধুমাত্র ওষুধটাকে ডিজার্ভেটিভ করার জন্য মানে ব্যবহার করা হয় থাকে এবং অতিরিক্ত মাত্রা নয় এটা ডাক্তার করার জন্য আর ডাক্তার বলেছে আমাকে स्व मात्र নগন্য মাত্রা হয় তাহলে যাই হাজা বিগে নাম محمد.